السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام أتمالي لكملاني على خير البري أزكى البشرية الممعوسي رحمة للعالمين إلى كافة الناس أجمعين محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الديني وبعد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 सम्मानित उपस्थिति सूदीमंडल शुरू शुक्र गजार हो महान रबुल गुरुतपूर्ण एक मजलिसे शेयर करा तौफिक दिएखने আল্লাহ সুবানুয় তারাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৌহিদের একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তৌহিদুল আসমা ও সিফাতের বিষয়গুলো নিয়ে আমরা আশা করবো ইনশাআল্লাহ যে বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং যেগুলো আলোচনা হবে এগুলো আমরা সত্যিকারভাবে উপলব্ধি করে সব ক্ষেত্রে যে বিভ্রান্তি আছে সেগুলো আমরা অপনোদন করার জন্য এবং সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য চেষ্টা করব কিন্তু পরিস্থিতির যে অবস্থা এটা আমার মনে হচ্ছে যে তহিদুল আসমা ও সেফাতের কথা শুনেই অনেকে হয়তো ভয়ে আর মনে করছেন যে আজকের আলোচনা অংশগ্রহণ করার দরকার নেই যেহেতু এই আগের কথাই সব এগুলো শোনা যাবে হয়তো এই কারণেই কি মানুষ আহ পালিয়ে গেছে বা সরে গেছে নাকি জানি না তবে তহিদুল আসমা ও সিফাতের বিষয়গুলো একটি উপলব্ধির বিষয় কোনো সন্দেহ নেই বিশেষ করে এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানে তৌহিদের উপর যে দুইজন জ্ঞানী আলেম শেখ আবদুল্লা গুনেমান আফত আবুল্লাহ এবং শেখ মুহম্মদ খালিফ আইজনের কাছেই তৌহিদুল আসম সেফাতের উপর আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা তাদের দার্সে বসেছি এবং তাদের কাছে পড়েছি বিষয়গুলো আহ অনেকের কাছেই খুব স্পষ্ট হবে না বিশেষ করে অত্যন্ত সূক্ষ্ম বিষয় যাদের এই বিষয়গুলো সম্পর্কে বিশেষ করে যাদের এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তারা অনেকেই আসলে এগুলো আলোচনা করলেও সে বিষয়গুলো আয়ত্তে আনতে পারবে না কারণ কিছু সূক্ষ্মতা এর মধ্যে আছে তবে যেহেতু এই আলোচনাটুকু আসলে একটা ধারাবাহিক আলোচনা আমরা মানে খুব তাড়াতাড়ি মানে কাট করার জন্য চেষ্টা করব বেশি অনেক দীর্ঘ আলোচনা করব না তারপরে যতটুকু বাকি আছে একটু দিয়ে ইনশাল্লাহ আমরা এর পরবর্তী যেই আসল বা মূলনীতি আছে যেগুলো আলোচনত জামাতের মূলনীতি সেগুলো নিয়ে আহ আপনাদের সামনে কথা বলবো আমি গত দশের মধ্যে আলোচনার মধ্যে বলেছিলাম যে মৌলিক যে সমস্ত মানে যুক্তিসঙ্গত বিবেকসম্মত যে সমস্ত মূলনীতি রয়েছে তো মধ্যে একটি মূলনীতি হচ্ছে যেটার উপর নির্ভর করে মূলত অধিকাংশ আহ তাহিক মাহকিক বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহুল আলমিনের জাত সাব্যস্ত করবে ফারাহু আ তার উপর ওয়াজিব হচ্ছে সে অবশ্যই সেফাত সাব্যস্ত করতে হবে জাত সাব্যস্ত করলে কোনো জাতি মজার সিফাত সেফাত থেকে মুক্ত কোনোদিন হতে পারে না যে কোনো জাতের একটা বৈশিষ্ট্য অবশ্যই আছে যে কোনো একটা সত্তার বৈশিষ্ট্য অবশ্যই থাকবেই সেটা যে ধরনের বৈশিষ্ট্য হোক না কেন প্রত্যেকটি সস্তার বা সত্তার অথবা প্রত্যেকটি অস্তিত্বের একটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে এটা বিবেকসম্মত মৌলিক মূলনীতি যেগুলোর উপর ভিত্তি করে মূলত শেখুল ইসলাম তাইম রহমতুল্লা আলাই যারা আল্লাহ হাবুল আলমীর জাত এবং সেফাতের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে তাদেরকে রগ করেছেন তাদেরকে তাদের বক্তব্যকে মানে প্রতিরোধ করেছেন এবং তাদের বক্তব্যের বিপক্ষে এটাকে খণ্ডন করেছেন সুতরাং আপনি যদি সেফাতকে অস্বীকার করেন তাহলে অবশ্যই আপনাকে জাতকে অস্বীকার করতে হবে আল্লাহ রব্বুল আলমীর জাতকে অস্বীকার করতে হবে সেফাত অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ তালার আপনি বললেন যে না আল্লাহ রাবুল আলমিন মানে তিনি নাই এটাও নাই সেটাও নাই তিনি বসাও না দাঁড়ানো না তিনি কিছুই না তিনি নিরাকার তিনি কিচ্ছু না তাহলে শেষ পর্যন্ত এর মাধ্যমে মানে আল্লাহ রাব্বুল আলমিনের সিফাতগুলোকে অস্বীকার করার মাধ্যমে আপনি যেটি সাব্যস্ত করেছেন সেটা হচ্ছে আল্লাহ তালার জাতকেই অস্বীকার করলেন মূলত পকার অন্তরে জাতকেই অস্বীকার করলেন সবটাই নিষেধ করলেন যেটা আমরা গত দাসের মধ্যে আপনাদের খেয়াল আছে কিনা আমরা আলোচনা করেছি আপনাদের সামনে যে যারা এই মূলত আল্লাহ রব্বুল আলমিনের সেফাতগুলোকে অস্বীকার করেছে তারা প্রকৃতার্থে আল্লাহ রবুল আলমিনের জাতকে অস্বীকার করেছে দ্বিতীয় যে আকলি মূল্যি মানে এই মূল্যীতিগুলো মূলত আকলি এজন্য জন্য বলছি যে মানে এগুলো যুক্তিসম্মত এক্ষেত্রে যারা আহ মানে সেফাতকে অস্বীকার করেছে অস্বীকারীরাও এই যুক্তিতে ঐক্যমত পোষণ করেছে এই যুক্তিতে তাদের অধিমত নেই বুঝে আসছে কিনা মানে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে যে মূলনীতিটি সেটি আরেকটি বিষয় সেটা হলো এটাও যুক্তিসম্মত মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত সেটা হলো প্রত্যেকটি জাহাতের কিছু মানে অবশ্যমভাবী অপরিহার্য দাবি আছে যে দাবিগুলো অবশ্যই মানে তার জন্য থাকতে হবে অন্যথায় এটি জাত হবে না সেই বস্তু আপনি বললেন ঠিক আছে মানে এখন দর্শন কি বলে দর্শন বলে যে যদি বস্তু বলেন তাহলে এর দুটি অস্তিত্বের যে একটা থাকতেই হবে যুক্তিতে বলে দুটি অস্তিত্বের যে একটা অস্তিত্ব থাকতে হবে দুটি অস্তিত্ব কি একটা হচ্ছে উজুদ হুফিত সৌর মানে অস্তিত্ব কল্পনার মধ্যে তার একটা অস্তিত্ব আছে মানে কাল্পনিক অস্তিত্ব বুঝে আসছে কিনা এটা হলো কল্পনার অস্তিত্ব বা কাল্পনিক অস্তিত্ব হয়তো তার এই কাল্পনিক অস্তিত্ব অবশ্যই থাকতে হবে অথবা ফিল মানে বাস্তবিক তার অস্তিত্ব থাকতে হবে বুঝে আসছে কিনা এই দুই অস্তিত্বের মধ্যে যে একটা অস্তিত্ব অবশ্যই থাকতে হবে এখন আপনি কি আল্লাহ হাবুল আলমিনের জাতে সাব্যস্ত করতেছেন যদি জাতে সাব্যস্ত করে থাকেন তার লিমের মধ্যে একটি হচ্ছে তার উজুদ অবশ্যই সাব্যস্ত করতে হবে और यजूत जो सब्यस्त करते हैं अवश्य आप उजुदर मन करें ना क्यों सिफातर अनुरूप जेको वैशिष्ट्य जगह हब्बुल जतर अपरिहार्य दावी अपरिहार्य विषय से गुलाो आपके अवश्य सब्यस्त करते अगर जदि अस्वीकार करें ज कारण मातुरीदी जरा आषारी जरा आई कारण किसु किसीफात के कि स्वीकृति दिए যেহেতু তারা বলেছে প্রত্যেকটি সত্তার এমন কিছু বিষয় আছে অবধারিত পরিহার্যতা মানে মৌলিক বিষয় যেগুলো অবশ্যই ওই সত্যার জন্য থাকতেই হবে সুতরাং এটি যদি হয়ে থাকে এটি যদি আপনার আকলি যুক্তি হয়ে থাকে তাহলে আল্লাহ যে সাব্যস করেছেন সেগুলো অস্বীকার করার কোন যুক্তি নেই সেগুলো অস্বীকার করার কোনো অবশ্যই মূল্যীতি আলোচনা করেছি আপনাদের খেয়াল আছে কিনা জানিনা আজকে আল্লা সাহেবের অসপ্তম মূলনীতি আলোচনা করব এই মূল্যীতিগুলো মূলত আমি আগেই বলেছি এগুলো এখন যে আলোচনা করতেছি এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত অ্যাডভান্স লেভেলের আলোচনা এই জন্য যেহেতু এগুলো আলোচনা করা হচ্ছে মানে শেখুল ইসলাম এমন তাই মিয়ায় আগের পূর্ববর্তী যুগের মানে যারা গবেষক এবং স্কলার ছিলেন যারা এই বিষয়ে মানে তথ্য দিয়েছেন বরং সাহাবিদের যুগ থেকে আরম্ভ করে তাদের বক্তব্যগুলো আমরা এখানে মানে কোর করেছি কেন যাতে করে এই আপত্তি কেউ করতে না পারে যে এই বক্তব্য তো মূলত এমনতাই মিয়া আবিষ্কার করেছে অথবা এবনুল তাইমিয়ার পরবর্তী সময়ের কেউ আবিষ্কার করেছে বুঝে আসছে কিনা যাতে এই কথা কেউ বলতে না পারে আপনি যে দাবি এটি সালফে করতে বক্তব্য আপনি যে দাবি করতেছেন এগুলো ইসলামের পরবর্তী তাহলে এর আপনার। আমরা মানে পূর্ববর্তীদের মধ্যে এই আলোচনা দেখতে না বরং দেখতে পাই যে বেশিরভাগ আলোচনা এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়েছে বেশিরভাগ আলোচনা করেছেন আহ তাইমিয়া এবং তার পরবর্তী সময়ে তার অনুসারী অথবা তার ছাত্রদের মধ্যে অনেকেই এই বিষয়টি মূলত তুলে ধরার জন্য আমরা এখানে এই দীর্ঘ আলোচনা এই বিষয়গুলো নিয়ে এসেছি সপ্তম যে মূল্যীতি এই মূল নীতি হচ্ছে মানে কিছু সংখ্যক সেফাতের ব্যাপারে কোনো বক্তব্য দেয়া ঠিক কিছু সংখ্যক সেফাত মানে কিছু ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা অন্য বাকি সিফাতের ক্ষেত্রে প্রযোজ্য কিছু সাব্যস্ত করা আর বাকি কিছু কর স্বীকার করার এই কোন সুযোগ নেই কারণ সিফাতগুলো কারণের একটি আরেকটি সাথে এমনভাবে ভাবে যে যেহেতু আল্লাহ তালার গুণাবলী এগুলো একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই সুতরাং কিছু সিফাত সাব্যস্ত করবেন আর কিছু সেপৎ কর স্বীকার করবেন এটি যেমনি ভাবে মানে সিফাতকে খণ্ডিত করা সুযোগ নেই विच्छिन्न कर सूझ नहीं भाई सेपद केपत से पूर्ववर्ती स्कर आज इसलमिक गषक जरा आलोचना कर सर्वप्रथम देखीजे आलोचना तो जमतार विषय टीम रही তিনি আলোচনা করেছেন ভালো জানেন আল্লাহ রবিনের আকার সাব্যস্ত করা আল্লাহ রাখে এটি সাব্যস্ত করা 2 হাত সবস্থ করাছি 800 জন কিছুরা যদি হাতি সবস্থ করতে পারে তাহলে আল্লাহ তাআলা সূরাত আকৃতি সবস্থ করতে আপনারা রিসেট করতেছে কে বল আসাবে আল্লাহ তাআলা আঙ্গুল সবস্থ করা হাত সবস্থ করলেন আঙ্গুল সবস্থ করলেন ওয়াইন্না মা ওয়াকাল ইলফু لتিলকা لمজিহা ফিল কোরআন আলোচনা হয়েছে এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ছিল সেতু সুরাতের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনীর আকারের ব্যাপারে মূলত লোকদের মধ্যে মানে অস্পষ্টতা অথবা লোকদের মধ্যে এই বিষয়ে মানে আলোচনার ক্ষেত্রে সুরতের বিষয়টি স্পষ্ট করেননি বা এই বিষয়ে আলোচনা আসেনি এরপরে কোথায় বলেন তবে আমরা সবকিছুর উপর ই আমাদের এই ক্ষেত্রে আমরা কোন কিছু মানে এখানে কোন একটি অংশকে আমরা খন্ডিতভাবে চিত্রিত করি না বা খণ্ডিত ভাবে সেটাকে আমরা দেখি না বরং আমরা সবকিছুর উপর ইমানি হলে একটি ক্ষেত্রে বা কোন কিছুর ক্ষেত্রে আমরা বলি না বেকাই যেটা এই ধরনের কারণ প্রশ্নটা শুধু আল্লাহ রব্বুল সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে প্রশ্নটা শুধুমাত্র এসে গিয়েছে আমাদের বিবেক দিয়ে বিবেচনা করতেছি মূলত এই বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের সিফাতের মানে ধরন বিবেচনা করা বৈধ নয় যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের জাতেরই ধরন আমরা জানি না বুঝে আসছে কিনা কোন ধরণ আপনার জানা আছে সুতরাং জাতিনি তো কোনো পরিচয় দিতে পারতেছে না তাই কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ রাবুল আলমীর সেফাতের ধরন কি এবং সেফাত সম্পর্কে আপনি বলতেছেন সেফাত সাব্যস্ত করতেছেন এটা সাব্যস্ত করলে তো সঠিক হবে না তাকে বলতে হবে যদি আপনি আল্লাহ তারার ধরন বলতে পারেন তাহলে সিফাতের ধরনও বলতে পারবেন আপনি আগে জাতের কথা আমাকে বলে দেন জাতের কোনো পরিচয় ধরন দুনিয়ার কেউ দিতে পারবে না কেউ বলতে তাহলে কি সে অস্বীকার করবে জাতকে তো অস্বীকার করবে না তাই আল্লাহ ক্ষেত্রেও কোনো ধরনের কোনো ধরনের সীমা বর্ণনা করার বৈধতা নেই এই বিষয়ে ইমাম আবু ওসমান আসাব চারশো উনপঞ্চাশের যে সনে তিনি মারা গিয়েছেন তাহলে শেখ হল ইসলাম রহমতুল্লাহ প্রায় কত বছর আগে প্রায় আড়াইশ বছর আগে মানে দুই বছর আগে তিনি মারা গিয়েছেন তিনি আকিদাতফি আসিল হাদিস সম্পর্কে তিনি হাদিস এসেছে আল্লাহ রবিনের শ্রবণ দৃষ্টি ওয়াল আইন চোখ ওয়াল এবং চেহারা والعلم جان والقوة شكتي والقدرة خمتة والعزمة محطة والإرادة إتشا والمشيئة أظهر بلالبين الإتشا والقول بكتب والكلام كتها والرضا شنطشتي والسخة شنطشتي والحياة جيبون واليخزة دمتان شوجاك هو والفرح شنطشتي والدحك هشي وغيرها من غير تشبيه لشيء من ذلك بصفات المربوبين المخلوقين مخلوق در سشت বস্তু সিফাতের সাথে কোন ধরনের তাসবীহ আদিয়ে এই সবকিছুকে মেনে নেওয়া এটি হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা এবং আহলে সুন্নাতুল জামাত এ বিশ্বাস করে থাকেন এরপরে ইমাম আব্দুর ইবনে আব্দুল বার رحمتুল্লাহ আলাই তিনি তামহীদের মধ্যে সপ্তম খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় চারশো তেষট্টি অর্থাৎ অনেক আহ লোকেই মানে অনেক আলেমরা এক্ষেত্রে মত পার্থক্য করেছেন অনেক বিবাদ করেছেন জামাতের অধিকাংশ আল্লাহ রব আন সেবাবীন হন সেবাবি অবতীর্ণ হন সেভাবেই নেমে আসেন কামাকাল রসুল্লাহি সাল সাল্লাম যেভাবে রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন তারা কোন ধরনের বর্ণনা দেয় আর নজুলের কাইফিয়ত সম্পর্কে কোনো বক্তব্য দেয়া কাল কাউলফি কাইফিয়ত এর ব্যাপারে এই ইসতেওয়া এর কাইফিয়তের ব্যাপারে কোনো বক্তব্য দেয়ার সমতুল্য যেহেতু ইস্তেওয়া এর কাইফিয়ত আমাদের জানা নেই আল্লাহ তালায় বলেছেন তার ইস্তেওয়া তিনি মুস্তাউন আলা আরশিহী তিনি তার আর্শের উপর তিনি উঠে উঠেছেন আর্শের উপর আছেন সুতরাং এই ক্ষেত্রে মানে আল্লাহ হাব্বুল আলমীর নজরুলের ক্ষেত্রে বক্তব্য দেওয়া ইস্তেওয়ার ক্ষেত্রে বক্তব্য দেওয়া একই সময় পর্যায়ের ওয়াল মজি আগমন ক্ষামতের দিন তিনি আগমন করবেন ওয়াল হুজত ফিজা আলীকে ওয়াহেদাতুন এবং এই সব ক্ষেত্রে দলিল একটাই যেহেতু আল্লাহ সাব্যস্ত করেছেন তার জন্য আল্লাহ রাসুল সালাম এই সাব্যস্ত করেছেন আমরা হলো অষ্টম মূল্যীতি হচ্ছে এই ক্ষেত্রে আল আসলাম অষ্টম মূল্যীতি হল আলকাউরফি সিফাতি কালকাউরফিজাতি ক্ষেত্রে কোন বক্তব্য সেটি এমন বক্তব্য এর মতো কালকা উল্ফিস জাতি জাতের ক্ষেত্রে বক্তব্য দেওয়ার মতো সুযোগ নেই তাই কেউ আল্লাহর সুবাহ হবে তারা সিফাতকে যদি তাহিফ করে তাবিল করে বিভ্রান্ত মানে এক্ষেত্রে অপপেক্ষা দিয়ে থাকে সে আল্লাহ রবুল আলমিনের জাতের ব্যাপারে অপব্যাখা দিতে বাধ্য কারণ জাতের সেই কি পরিচয় দিবে জাতের ব্যাপারেও তার বক্তব্য তিনি মারা গিয়েছেন অনেক আগের লোক তিনি তার কিতাবুল গুনিয়া আনিল কালামি ও আহলিহি এই কিতাবুল গুনিয়া আনিল কালামি ও আহলিহি আহলুল কালাম আহ মোতাকালিমিন এবং কালাম সম্পর্কে তিনি একটি কিতাব লিখেছেন এর নাম হচ্ছে এবং যে সমস্ত সিফাতগুলো কিতাব এবং সুনার মধ্যে এসেছে যেগুলো রাসুল উল্লা সালাম হালসের মধ্যে সাব্যস্ত করেছেন এবং কোরআনের মধ্যে যেগুলো সাব্যস্ত করা হয়েছে এই sifat গুলোকে সাব্যস্ত করা ওয়া ইজরা ওয়া হা আলা জাওাহিরিহা এবং এগুলো ঠিক নসরের মধ্যে দলিলের মধ্যে যেভাবে এসেছে ঠিক সেভাবে এগুলোকে সেই অবস্থায় রেখে দেয়া সেভাবেই সাব্যস্ত করা ওয়া নাফিয়ুল কাইফিয়াতিত ওয়া তাশবীহি আনহা এবং এগুলো কোনো ধরনের মানে আকৃতি ধরন অথবা কোনো সাদৃশ্য বা এই ক্ষেত্রে একদল লোক আল্লাহ রব্বুল আলমিনের এই সেফাত গুলোকে অস্বীকার করেছে ফলে আল্লাহ যা তার জন্য তার জাতের জন্য সাব্যস্ত করেছেন যে সিফাত সেই সেফাত গুলোকে তারা অস্বীকার করেছে সেগুলোকে পণ্ড করে দিয়েছে ও মুসমিত আবার একদল লোক এটাকে যথাযথভাবে সাব্যস্ত করেছে এক্ষেত্রে তারা ইলাদর বিমাত কি কোন ধরনের উপমা উদাহরণ কোন ধরনের প্রকৃতি আকার আকৃতি মানে সাব্যস্ত করা এগুলো থেকে তারা মুস্তাকিমাত দুইয়ের মাঝে একেবারে আল্লাহ রাবুল আলমিনের জন্য বোমা উদাহরণ সাব্যস্ত করা আবার আল্লাহরুল আলমিনকে অস্বীকার করা এই দুইয়ের মাঝে উত্তম পদ্ধতি অনুসরণ করা ودين الله تعالى بين الغالي فيه والمقصر عنه الله رب العالمين الدين হচ্ছে এই ক্ষেত্রে simakalankhana করা যাবে না এই ক্ষেত্রে কোন ধরনের অবজ্ঞা অবহেলা ইত্তাজিও করা যাবে في هذا এর মূল কথা في الصفات فر قلنا للكلام في ذات আল্লাহ রব্বুল আলমিনের সিফাত সম্পর্কে কোন বক্তব্য দেওয়া কোন নিজের পক্ষ থেকে মানে সিদ্ধান্ত দেওয়া এটা হচ্ছে ফারী কালায়ামি আনিস জাত আল্লাহ তালা জাত সম্পর্কে কথা বলার মানে একটা শাখা বা প্রস্মান একটা পার্টিজ আলীহু এক্ষেত্রে তারা মানে পূর্ববর্তীদের পথেরই অনুসরণ করেছেন যেভাবে পূর্ববর্তীরা দিক নির্দেশনা করেছেন কোন ধরনের সীমা লঙ্ঘন করেননি যেভাবে সাব্যস্ত করা দরকার সেভাবেই রহমতুল্লা আলাই আহ আহ মাস্ক এর কাছে তার একটি চিঠিতে তিনি উল্লেখ করেছেন সেফাতের ব্যাপারে তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন খতিব বাগদাদি রহমতুল্লা আলাই চারশো তেষট্টি হিসেসে মারা গিয়েছেন তিনি তার এই বক্তব্যের মধ্যে বলেছেন أما الكلام في الصفات والصفات المدى مكتبه فإنما روية منها في السنان الصحاء مذهب الصلاة في ردوان الله عليهم إثباتها سهي سنر مدى جعب النتو خواهي إخاني مذهب الصلف صلفتر مذهب إثباتها إدعكش حبوستكرا وإجراءوها على دواهرها ابن إدعك جوتها جتبابي جو جو ٹھیک جيبابي إشه چه এর বক্তব্য অনুযায়ী যথাযথ করা এর ক্ষেত্রে তাবিল বা কোন ধরনের বক্তব্য না দেয়া এ বিষয়ে আরো দীর্ঘ আলোচনা করেছেন আল্লা মধ্যে আলোচনা করেছেন ইমাম কেমাউদ্দিন আসমানী রহমতুল্লাহ আলাই কেমাম উদ্দিন আসমাহনী রহমতুল্লাহ তিনশো পঁয়ত্রিশ মারা গিয়েছেন কিতাবুল হুজাদে তিনি আলোচনা করেছেন এবং তিনি এটা বলেছেন যে বাইনাল আমরাইন। সবচেয়ে প্রশংসনীয় পদ্ধতি হচ্ছে আল্লাহরুল আলমিনের সিফাতের ক্ষেত্রে এটি হলাবাসন করবে আমরাইনে দুই প্রান্তিকতার মাঝে দুইটি প্রান্তিকতার মাঝে একটা প্রান্তিকতা হচ্ছে আল্লাহবুল আলমিন সিফাতকে অস্বীকার করা যে সিফাতকে অস্বীকার করলেই আল্লাহ রাবুল আলমিনের পবিত্রতা সাব্যস্ত করলাম আল্লাহরাবুল আলমীর সাথে কোনো মাকলুকাতকে কি করলাম না তোর দিলাম না তা অনুসরণ করা এটা হচ্ছে মূলত সিফাতের ক্ষেত্রে সবচেয়ে উত্তম বা প্রশংসিত পদ্ধতি পদ্ধতি হারী কালাম আফিফাত এটা হলো এই কায়দা সম্পর্কে তারা বলেছেন যে সম্পর্কে বক্তব্য দিতে বলে আমাদেরকে বুঝতে হবে যে সেফাতের কথা মানে আল্লাহরুল আলমিনের জাত সম্পর্কে বক্তব্য আল্লাহ রাবুল আলমেন্ট পারবো কিনা জাত সম্পর্কে যদি আল্লাহ আবুল আলমিনের কোন সুনির্দিষ্ট কোন ধারণা না দিতে পারি সেফাত সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দিতে পারবো কিনা না সুনির্দিষ্ট কোন ধারণা আমরা দিতে পারবো না সুতরাং আল্লাহ জাতের সাব্যস্ত করা হচ্ছে মূলত আল্লাহ করা আল্লাহ রবুল্লা আলমিন আছেন যে তার একটা আকার আকার মেনে নিয়েছি যেমন বিভিন্ন সুফিবাদী দর্শনে বা বিভিন্ন ধরনের কাশ যে দর্শন আছে মানে তাদের কাছে এবং মানে আল্লাহ রাবুল আলমিনে তারা কাবা বা আল্লাহ নির্দিষ্ট করে আল্লাহ সাক্ষাত হয় আল্লাহ রাবুল আলমীর সাথে কথা হয় মূলত এটি সন্ন্যাস পরিপন্থী এবং আহলে সুন জামার আকিদার পরিপন্থী বক্তব্য উজুদের যখন আল্লাহ হাবুল আলমিনে জাত সাব্যস্ত করা হবে এখানে জাতের সাব্যস্ত করার অর্থ হচ্ছে এটা হলো ইসবাত ইजूद আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করালা ইসবাতু কাইফিয়া আল্লাহর রব্বুল আলামিনের কাইফিয়ত সাব্যস্ত করা নয় যে এই কাইফিয়তে আল্লাহ তাআলা আছেন যে যা সাব্যস্ত করলাম তার একটা কাইফিয়ত সাব্যস্ত করলাম। আহ অস্তিত্ব সাব্যস্ত করার মতোই এখানেও কোনো কাইফিয়তের কোন সুযোগ নেই কাইফিয়ত ছাড়াই সেটা সাব্যস্ত করতে হবে সুতরাং আল্লাহ হাব্বুল আলমিনের সিফাত যদি কেউ সাব্যস্ত করে এই কথা বলার সুযোগ নেই যে এই সেফাতের মাধ্যমে আল্লাহ তারা সাদৃশ্য হতে পারে এই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ হাব্বুল আলমিনের সিফাত সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ তালার জন্য উদাহরণ পেশ করা হচ্ছে এই কথা বলার সুযোগ নেই যে সিফাত সাব্যস্ত করার মাধ্যমে যে আল্লাহ হাব্বুল আলমিনকে মানুষের মতো আকৃতি দেয়া হচ্ছে আল্লা আকল যে আকলের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনকে তার একটা সত্তাকে আমরা কি করতেছি তার একটা তসাউর একটা ধারণা আমরা তার আমাদের আকলের মধ্যে আমাদের বিবেকের মধ্যে আমরা নিচ্ছি এই কথা বলার কোনো সুযোগ নেই যেহেতু এর মূলনীতি আল্লাহ হাবুল আলমকালিমীর জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ আলমের কেউ নেই তিনি সর্বত্র দশটা এবং সর্বশ্রোতা সবকিছু দেখেন সবকিছু জানেন এর মাধ্যমে মূলত আমরা আল্লাহ সুবাহান আসমা আল্লাহ সুবাহ এবং সেফাতিহি আল্লাহ হাবুল আলমিনের নাম এবং সিফাতের ক্ষেত্রে যে মূলনীতি গুলো আছে সেই মূলনীতি গুলো ধারণা এই মূলনীতির যে শব্দগুলো আমাদেরকে শব্দগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে এই এই শব্দগুলো এখানে আলোচনার মধ্যে এসেছে যে আল্লাহ সুবাহ যখন আসমা এবং সিফাতের আলোচনা আসবে তখন সেখানে কিছু মৌলিক শব্দ আসবে তার মধ্যে তনসিল তেক ইফ তাহারিফ তা উইল তা আকিল এই শব্দগুলো আপনারা শুনেছেন মানে এগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের যারা যারা আলোচনা আমাদের আকিদা পোষণ করে থাকেন তাদের থাকতে হবে মূলত এই মানে প্রত্যেকটি এই ধরনের প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই অথবা প্রত্যেকটি কনসেপ্টের মধ্যেই আকিদাগত মৌলিক বিভ্রান্তি কি রয়েছে এর মধ্যে রয়েছে বিভ্রান্তি রয়েছে আসুন প্রথম যে কনসেপ্টটি সেটা আলোচনা শব্দটা মিসাল শব্দ থেকে এসেছে মিসাল শব্দ থেকে এসেছে মিসাল শব্দ শব্দ অর্থ হচ্ছে উদাহরণ মিসাল হলো উদাহরণ মিসাল হলো উদাহরণ কোন একটা জিনিসের উদাহরণ পেশ করা উদাহরণ পেশ করা আপনি আল্লাহবা আল্লাহলুকাতের কোন একটা সেফাত বা গুণাবলীর সাথে সেটাকে একটা উদাহরণ দিয়ে দিলেন যে এরকমই এটি এই তমসিল দেয়াটা একেবারে নিষিদ্ধ এটা হারাম এবং গরহিত এটা উদাহরণ দেয়া যেমন আল্লাহ কাতের সাথে তাদের মত যে আল্লাহ তালার হাত আছে যেমন আমার হাতের মতো আল্লাহতালার শ্রবণ আমাদের শ্রবণের মতো মানে এই আল্লাহ রাব্বুল সম্পর্কে এই ধরনের কোন সুনির্দিষ্ট বক্তব্য তিল উদাহরণ দিয়ে আলোচনা করা এটি একেবারে গ্রহিত হারাম এবং এর মাধ্যমে আল্লাহ সুবাহ মানে তার জাতের জন্য এটা বড় ধরনের আল্লাহ রাবুলের প্রতি বড় ধরনের অবজ্ঞা এতে আল্লাহ রাবুল আলমের জাতের তার হয় আল্লাহ রাবুল আলমীর সত্তাকে ছোট খাটো এবং অবজ্ঞা করা হয় তাকে এটি জায়জ দিয়ে এটি হারাম এবং এর মাধ্যমে যেটি হয় তাকে সেটা হলো এই বান্দার সিফাতের সমকক্ষ বা দুইটাই গৃহীত কাজ হালেক এবং মখলুকের আকার ধরন আকৃতি ইত্যাদির মধ্যে সামঞ্জস্যতা বিধান করা হয় থাকে যেটি একেবারেই আহলি সুলতুল জামাতের আকিদার পরিপন্থী আহলু সুলতুল জামাত মোটেও বিশ্বাস করে না এবং এই আকিদা কখনো হতে পারে না আল্লাহ হব আলমিন এই কারণে তোমরা আল্লাহ হব আলমের জন্য কোন উদাহরণ পেশ করো না এই উদাহরণ পেশ করার অর্থ হচ্ছে যে আল্লাহ হবুল আলমিনকে আল্লাহ বৈশিষ্ট্য কোন গুণাবলী কোন অবস্থা আহ অথবা কোন কাজকে সরাসরি মখলুকাতের কাজের সাথে উদাহরণ দিয়ে মাকলুকাতের সাথে তুলনা করা এটি একেবারেই গরহিত কাজ কাজ পক্ষান্তরে আল্লাহ হবুল আলমিনের কিছু সিফাত খাবিয়াকে যদি কেউ মানুষদেরকে বুঝানোর জন্য শুধুমাত্র এই তমসিল কিন্তু না যায় যেমন নজরুল বলতে আমরা কি বুঝি অবতরণ অবতরণ বলতে বুঝায় যেটা উপর থেকে নিচে না এটা বুঝেনা নাকি অন্য কিছু বোঝায় এখন কোন ব্যক্তি যদি এই নজুলকে বুঝানোর জন্য আল্লাহ যদি কিন্তু এক নয় কিন্তু তিনি নজুলটা বুঝানোর উদ্দেশ্যে যেহেতু নজুলের আরবি ভাষায় অর্থ হচ্ছে এই বুঝানোর জন্য তিনি বলেছেন সম্পর্কে তিনি তার আল্লাহুলেরকর্ষণ করেছেন নজরুলটা হচ্ছে এই এই নজরুলের যে উদাহরণটা দিয়েছেন এটাকে মানে অনেকেই বলেছেন যে শেখুল ইসলাম তার নজুলের সাথে আল্লাহ তালা নজুলকে কি করেছে তাসবি দিয়েছে এতে আল্লাহবুল আলমিনের সেফাতের মহত্বের মানে আল্লাহর এবং এই কারণে মূলত মানে বাংলাদেশের যেটা ইসলামিক বিশ্বকোষ না বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন যেটা প্রকাশ করেছে ইসলাম ফাউন্ডেশনের মধ্যে শেখুল ইসলাম যে মুসাবেহাদের মধ্যে একজন ছিল এটা খুব কঠিন ভাবে এই বক্তব্য নিয়ে এসে বাতার সেখানে দেখানোর জন্য চেষ্টা করেছেন তারা মানে সাব্যস্ত করতে চেষ্টা করেছেন একটা বিভ্রান্ত মোসাবি আগুষ্ঠীর লোক ছিল শেখুল ইসলাম আব্দুল হালিম এটা বিভ্রান্ত এটা আঁকিদার মৌলিক জ্ঞান না থাকার কারণে এই বিভ্রান্তি করেছে মূল মুস্তালিকের যুদ্ধ আলিয়ালাম সাহাবিদের কে নিয়ে যাচ্ছিলেন যখন সাহাবিরা আল্লাহ হবুর আলমিনকে ডাকতেছিলেন দোয়া করতেছিলেন জিকির করতেছিলেন এবং জোরে জোরে উচ্চ স্বরের সাবিদের আওয়াজ যখন শুনতে পেলেন বললেন এর বারো তোমরা নিজেদের ব্যাপারে নিজেরা নিজেদের উপর রহমদেল হোক করুণা প্রদর্শন করো নিজেদের উপর তোমরা নরম হোক নিজেদের উপর সদয় হোক কারণ কি তোমরা কোনো বধির ব্যক্তিকে আহ্বান করতেছো না কোনো বোধির সত্তাকে তোমরা আহ্বান করতেছো না তোমরা যে আল্লাহ আহ্বান তিনি তোমাদের কাছে আছেন এবং ওলাল আহ ওলাল আহ এবং তিনি অন্ধ নন তারপর এক চক্ষু যার কানা হবে এক চক্ষু তার কানা হবে এবং রাসুল উল্লাহ সাল্লা উল্লি বললেন তোমাদের আল্লাহ তোমাদের রব লাইসে তিনি কি নন কানা নন তারপরে রসুল্লাহ সাল্লা ইসলাম চোখের দিকে ইশারা করলেন ইশারা করলেছেন যাতে করে মানে যেটি বুঝাচ্ছেন রসুল্লাহ সাল ইসলাম সেটা আমরা বুঝতে পারি সেটা আমরা বুঝতে পারি এই জন্য যদি আল্লাহ রাবুল আলমিনের কোন সিফাত আল খাবার যেই সমস্ত সিফাত আল্লাহ রাবুল আলমিনের শুনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে অথবা দলিলের মাধ্যমে কোরআন এবং সাব্যস্ত হয়েছে সেটাকে বুঝানোর জন্য যদি কেউ এর মিনিটা যদি কেউ কোন উদাহরণ দিয়ে বুঝায় এর মাধ্যমে আল্লাহ মিনের সাব্যস্ত হবে না এবং সেটা গর্হিত কাজ হবে না বুঝাতে পারলাম কিনা বিষয়টি সেটা গর্হিত কাজ হবে না সেটা গরিত কাজ হবে না যেমন আর রহমান এ আয়তের যদি আপনি দেখেন এ আয়তের অনুবাদ বিভিন্ন জন বিভিন্নভাবে করেছে যেমন আপনি আর রহমান এর অর্থ কি বলতে পারবেন আল্লাহ অবতীর্ণ না অবতরণ না জি আরোহণ করা বা উঠা কেমন ইস্তর অর্থ একেবারে সোজা এবার যদি এটা আমরা জানি না এটা কোনো সন্দেহ নেই কিন্তু এটা তামসিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এটাকে তামসিল বলার সুযোগ নেই এরপরে যে বিষয়টি আমরা আলোচনার মধ্যে আনবো সেটা হচ্ছে আত্মা হচ্ছে কি তািল হল তাহলে আল্লাহাত গুলোকে যেটি আল্লাহ হাবুল আলমিন নিজের জন্য পছন্দ করেছেন তার নাম এবং সিফাত এই নাম এবং সিফাতকে রূপে অথবা আংশিক রূপে রূপে অথবা আংশিক রূপে সেটাকে অস্বীকার করা সেটাকে বাতিল করে দেওয়া সেটাকে না মানাই হচ্ছে জাহমিয়া যারা তারা আল্লাহ হাবুল আলমের সমস্ত করেছে এবং তাদের যারা লঙ্ঘনকারী আছে তারা আল্লাহ হবুল আলমের সমস্ত নামকে অস্বীকার করেছে মতাজারা যারা আছে তারা আল্লাহ তারা সমস্ত সেফাতকর স্বীকার করেছে কিন্তু নামকে সাব্যস্ত করেছে আর আষারি যারা আছে মাতুরিদি যারা আছে তারা আল্লাহ রবুল আলমিনে কিছু সাব্যস্ত করেছে আর কিছু তাতিল করেছে তাহলে তারা এক একদিক থেকে এক আতলা থেকে কি তাতিল তাতিল করেছে। হচ্ছে আল্লাহকে পণ্ড করে দেওয়া বাতিল করে দেওয়া যে এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করলে আল্লাহ তারা মানহানি হয়ে যাবে মর্যাদা ক্ষুণ্ণ হবে মর্যাদা কি হবে এটা কিন্তু উদ্দেশ্য ভালো বুঝে আসছে কিনা উদ্দেশ্য কি করার উদ্দেশ্য আল্লাহ রবুল আলমিনকে কি করা আল্লাহ রব্বুল আলমিনকে পবিত্র মনে করা তনজিহি করা তার পবিত্রতা মানে সাব্যস্ত করার জন্য যাতে করে তার ইউনিকনেস এর মধ্যে কোন ধরনের মানে কি না হয় স্পট না লাগে কোন ধরনের সংশয় সন্দেহ না পড়ে কিন্তু অতিরিক্ত সীমালঙ্ঘন করতে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনের সেফাত গুলোকে করার মাধ্যমে তারাই কুফুরের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তালা সেফাতকে তারা পণ্ড করে দিয়েছে এরপরে যে শব্দটি সেটা হল তাহলে আমরা জানতে পারলাম যেটা প্রথমে উদাহরণ দেওয়ার মতোই দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে সেটা হলো তামসিলটা হলো সরাসরি যেমন আমার হাত আল্লাহর হাত এর মতোই এটা আর তসবিটা হলো আল্লাহর হাতকে অথবা আল্লাহ হব আলমিনের সাথে পণ্য করে দেয় আর তাতিলটা উপকার কুল্লি একটা পরিপূর্ণরূপে পণ্ড করে দেয় পরিপূর্ণরূপে মানে বাতিল করেছে কারা জামিয়া যারা আছে জাহিমানের অনুসারী যারা তারা এরপরে মাতা আল্লাহর রব্বুল আলমিন সমস্ত সিবাদকে অস্বীকার করেছে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের নাম গুলোকে সাব্যস্ত করেছে নামটা কিভাবে সাব্যস্ত করেছে বলবো আর রহমান সাব্যস্ত করেছে বেদুন রহমান রহমত ছাড়া বলে রহমান নাম কিন্তু তার রহমত নেই আল্লাহ তারা বুঝতে পারছে কিনা আল্লাহর রব্লুল আলমিনের রাজাক সাব্যস্ত করেছে রিজিক ছাড়া এটা ভালো কাজ করেছে না না কেন তারা কি যুক্তিতে এই কাজটা করলো তারা তো আল্লাহ রবুল ইউনিক ইউনিকনেসই সবস্থ করতে চায় আজের মর্যাদা যাতে হানি না হয় কি কারণে তারা এই কাজটা করলো মানে কেন এটা মানে ক্ষতি হলো কোথায় তারা কি কি চিন্তা করেছিলাম দরকার নেই কাছে তারা নামটাই সাব্যস্ত করেছে কিন্তু তারা অর্থ এই জন্য করে নাই খুব ভালো করে বুঝেন এটা আমরা গত আলোচনার মধ্যে বলেছি কিন্তু আপনারা মানে মাথা কিন্তু এখানে না অন্যখানে বুঝে আসছে না। মনোযোগ এখানে দিতে হবে বুঝে আসছে আবার গত ক্লাসে ওইটা বলেছি তারা এই চিন্তা করেছে যে যদি আল্লাহ তালাকে তিনি রিজিক দেন এটা সাব্যস্ত করি রিজিক্টটা আল্লাহর দিকে সম্পর্কিত করি তাহলে তিনি রিজিক্ট দিলেই রাজজাক হবেন রিজিক্ট না দিলে তিনি রাজ চাক নন বুঝে আসছে কিনা এখন আমাদেরকে যখন রিজিক দেন নাই তখন তো তিনি রাজজাক ছিলেন না তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা তানকিস আবশ্যক তো হবে এতে আল্লাহ তাআলা মানুষ তো বুঝ았ছ কি না যখন রিজিক দিয়েছেন তখন তো রাজ্জাক কিন্তু রিজিক দেওয়ার আগেwidetilde রাজ্জাক ছিলেন না এটা غلط এই দৃষ্টিবিন্দুটাই غلط যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই sifat গুলো তার ذاتের সাথে সম্পর্কিত বিষয় তিনি তখন থেকেই রাজ্জাক যখন থেকে তার জাত আছে বুঝ았ছ কি না জাতই তো তার রাজ্জাক হয় জাত বুঝ았ছ এই জিনিসটাই তাদের কাছে স্পষ্ট হয়নি মূলত এখানে তাদের বিভ্রান্তি তৈরি হয়েছে কথাটা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসুন এরপর তে কি হলো আল্লাহ রবুল আলমিনের সিফায়ত যেই সিফাত গুলো আল্লাহ রবীন্দ্র সাব্যস্ত করেছেন এগুলো ধরন বলে দেয় তিনি উঠেন আমাদের মতোই উঠেন তিনি বসেন আমাদের মতোই বসেন তিনি অবতরণ করেন আমাদের মতোই অবতরণ করেন এর ধরন যদি কেউ আলোচনা করে তাহলে এটাও আল্লাহ রবুল্লাহিনের মর্যাদা ক্ষুণ্ণ হবে তার সেফাতের কিস হবে তার সত্তার যেই ওয়াহাদানিয়ত আছে সেই ওয়াহাদানিয়ত লঙ্ঘিত কারণ হলে তাহলে আপনি মখলুকাতের সাথে আল্লাহর ধরনকে নির্দিষ্ট করে দিতে কি ফুল ধরন দেয়া ইস্তফা সম্পর্কে আপনি বললেন যে ইস্তফাটা কেমন আমরা ধারণা করছি যেমন একদম আমাদের মধ্যে ধারণা করছে যে বলছি ভাই মনে হয় আশ্বের উপরে আল্লাহ বসে আছেন না আপনারা কি ধারণা করেন হ্যাঁ আপনি কি ধারণা করেন আশ্বের বসে আছেন কিনা না আল্লাহ তো ভালো কোন কি আপনার ধারণা জিজ্ঞেস করছি আমি তো আল্লাহর জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করছি আপনি কি ধারণা করেন ঠিক আছে প্রশ্নটা বুঝতে পেরেছেন না প্রশ্ন বুঝেন নাই আল্লাহিন কোনো এর মধ্যে আলাদার বুল আমিন নন কখনো আল্লাহ আসির উপরে তার অলুটা সাব্যস্ত হয়েছে অলুবুল মুখে সব কিছুর উপরে সর্ব উপরে বুঝে আসছে কিনা এটা হলো মুতলাক এই উলুবুল মুতলাকের ধরণ কি এটা আমরা কিছুই না এবং কোন মাকলুকাতের মধ্যে তিনি সীমাবদ্ধ ধরন যে মধ্যে তিনি এসে প্রবিষ্ট করেছেন না মুজিল মাকলু কাতের মধ্যে মানে আর্শের মধ্যে তিনি বসে আছেন অথবা আর্শের মধ্যে আছেন এই ধারণা করার কোন সুযোগ এখানে বুঝে আসছে তাকে পরিবেষ্টিত করতে না তিনি মাকলুক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আল্লা সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি অনেক ঊর্ধ্বে সৃষ্টির অনেক রয়েছেন এটাই যদি সত্যিকারভাবে ভাবে বুঝতে না পারে আসবে এক মহাজ্ঞানী আমাদের একটা ইউনিভার্সিটির বিসি তিনি মানে বলতেছেন কি বাংলাদেশের আসমানের মধ্যে নেমে আসেন নাকি আমেরিকার আসমানের মধ্যে নেমে আসেন বলো তিনি আসলে বুঝতে পারেন নাই যে এখানে আসলে কনসেপ্টটা কি শুননার কনসেপ্টটা কি সেটাই বুঝতে পারেন নাই বুঝতে কি। কিনা আল্লাহিনী নজরের বিষয়টি আমাদের অবস্থার সাথে সম্পৃক্ত বিষয় নয় আমাদের কাইফিয়তের সাথে আমাদের ধরনের সাথে আমাদের প্রেক্ষাপটের সাথে মানে আমাদের আলদিনের সাথে মিলিত বিষয় নয় বুঝে আসছে কিনা এটা আল্লাহ সুবাহকে এভাবে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুতরাং আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে এবং এভাবেই সাব্যস্ত করতে হবে বাকি এর কাইফিয়ত এর ধরন কি এটা একমাত্র আল্লাহ সুবাহ আর কেউ জানেন না তাই এখানে কোনো ধরনের তাকিফ সুযোগ নেই কেউ একথা বলার সুযোগ নেই যে আল্লাহ তালার হাত ধরন এরকম হতে পারে কোনো কল্পিত ধরন কোন ধরনের আকৃতি নিজের পক্ষ থেকে বর্ণনা করার কোনো সুযোগ নেই এরপরে যে বিষয়টি আমরা এখানে যে শব্দটি এর পরে আসছে সেটা হলো তাতিলের পরে পরে আরেকটি বিষয় আসছে সেটা হলো তাহারিফ তাহারিফ শব্দটাও আমাদের কাছে আহ পরিচিত তাহারিফ শব্দের শাব্দিক হচ্ছে পরিবর্তন করা দিন অথবা কোন জিনিসকে একটু মানে ডানে ভামে মানে ফিরিয়ে নেয়া ঘুরিয়ে নেয়া বুঝে এটাকে তাহারিফ বলা হয় তাকে এন হারাফা মানে কোনো ব্যক্তি এক দিকে ঘুরিয়ে গেল ফিরে গেল যেমন এসেছে রসুল ইসলাম যখনই ফরজ সালাদ থেকে সালাম ফিরিয়ে যখন সালাম ফিরাতেন এন হারাফা তিনি ঘুরে বসতেন ফিরে বসতেন রসই হাদিস বুঝে আসছে কিনা এন হারাফা ফিরে যাওয়া ফিরে বসা এন হারাফা সেখান থেকে তাহারিফ শব্দ এসেছে ফিরানো ঘুরিয়ে দেওয়া কোন একটা জিনিসকে পরিবর্তন করা পরিবর্তন করা কোন জিনিসের মধ্যে মানে সংযোজন করা এইসব কোরআন এবং হাদিসের নস এবং নসের যেই বক্তব্য মাদুল মাদুল হচ্ছে নসের মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে ওই বক্তব্য এই বক্তব্যকে তার যে অর্থে প্রয়োগ করা হয়েছে সেই অর্থে প্রয়োগ না করে সেই দিকে সেটাকে প্রয়োগ না করে তার উপর সেটাকে ব্যবহার না করে সেই ক্ষেত্রে ধরনের ব্যাখ্যা দেয়া অথবা সেই অর্থকে মানে রূপক বা মানে সুস্পষ্ট অর্থ নয় মন্তব্য করা অথবা এটাকে বাস্তবতা থেকে বিপরীত মানে এর অন্য ভিন্ন অর্থ রয়েছে এ ধরনের কোনো মানে বক্তব্য দেওয়া এটাকে ভিন্ন অর্থে খাটার ব্যবহার করা বা কোনো ব্যাখ্যা দেয়া এটা হচ্ছে মূলত শরীয়ায় তাহারি তাহলে তাহারি আরেকটি জিনিস প্রবেশ করলো সেটা হলো তা উইল তা উইল এবং তাহারিফ একই অর্থে তা উইলটা হচ্ছে তার যে সরাসরি অর্থ রয়েছে সেই অর্থে ব্যবহার না করে দূরবর্তী কোন অর্থে ব্যবহার করা সরাসরি অর্থে এটি প্রযোজ্য নয় এটা বলা এটা হচ্ছে তা উইল এটা হচ্ছে কি এই উইল মূলত হচ্ছে কাজ আল্লাহ আল্লাহ এবং আল্লাহ এবং সিফাতের ক্ষেত্রে তাহরিফ করা যাইজ নেই আর এই দুই প্রকার তাহারিফ হচ্ছে দুই প্রকার এক নম্বর প্রথম তাহর হচ্ছে তাহরিফুল শব্দকে আপনি বিকৃত করলেন শব্দকে আপনি পরিবর্তন করে দিলেন এই তাহারিফুল শব্দকে পরিবর্তন করার উদাহরণ আমরা কোরআন একাডেমির মধ্যে পেয়ে থাকি বিভিন্ন ফেরকা যারা বিশেষ করে আসমা এবং সেফাতের মধ্যে বিভ্রান্ত হয়েছে তারা লবসকে তাহারিফ করেছে যেমন শব্দের মধ্যে এটি চারটি প্রকার চারটা দূর মানে চারটা সুরত রয়েছে এর প্রথম সুরত হচ্ছে আজিয়া দাতফিল শব্দের মধ্যে কিছু বাড়িয়ে দেয়া শব্দের মধ্যে কিছু বর্ধিত করা পরিবর্তন করা কেন এই পরিবর্তন বা এই বাড়িয়ে দেওয়ার কারণটা কি কারণ হচ্ছে তারা মনে করে থাকেন যে আল্লাহ হাব্যস্ত করলে আল্লাহ হবে আল্লাহ রুন্ন হবে যেমন কোরআন আল্লাহ তারা বলছেন কথা বলেছেন এখন বলতেছে না এখানে একটা সুযোগ আছে সেটা হলো পরিবর্তন করে দিলে আল্লাহ কথা বলেন তাহলে অন্তঃপক্ষে বাঁচা গেল আল্লাহ তালার কথাটা আর করলাম না আল্লাহকে বাঁচাই দিলাম বুঝে এবং তারা এভাবে এখানে বৃদ্ধি করেছে এটি এর মাধ্যমে তারা এই কাজ আহ করেছে এবং এইটা হলো শব্দের মধ্যে বৃদ্ধির বিষয়টি এভাবে অনেকগুলো উদাহরণ রয়েছে যেগুলো বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন মানে ক্ষেত্রে দেখা গিয়েছে তারা বৃদ্ধি করেছে আহ বিভিন্নভাবে বৃদ্ধি করেছেন এই তাহারিফ তা যেগুলো রয়েছে সেগুলো একেবারেই গর্হিত কাজ আহ যেমন আরেকটি উদাহরণের মধ্যে মহতাজেলা যারা আছে তারা বলেছেন যে মোহতাজের মধ্যে এক দল এসে মানে ব্যাকরণের জন্য একটা কৌশল আবিষ্কার করলো এটাকে এখন কিভাবে এটাকে চেঞ্জ করা যায় তখন তারা একটা পলিসি তৈরি করলো পলিসি তৈরি করে তারা বলল যে আর থেকে আর এই অর্থে ব্যবহৃত হয়েছে তো রহমান আরশের উপরে উঠেছেন এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আর্শটা আল্লাহবুল কি করেছেন বিন্যস্ত করেছেন সাজিয়েছেন বা তৈরি করেছেন এটা হলো উদ্দেশ্য অর্থাৎ এইভাবে সেভাবে তারা বিভিন্ন ধরনের অনেকগুলো উদাহরণ রয়েছে আমি চাচ্ছি না যে মানে সমস্ত উদাহরণ দীর্ঘ আলোচনা রয়েছে আর আলোচনা করব না তাহলে আমরা এখানে চারটি পয়েন্ট আমরা জানতে পারলাম প্রথম পয়েন্টটি হচ্ছে তমসিল খেয়াল পরে গিয়ে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে তাওতিল তৃতীয় পয়েন্টটি হচ্ছে কি হ্যাঁ তসবি তৃতীয় পয়েন্টটি হচ্ছে তারপরে তাহারিফ ঠিক আছে তারপরে তাহারি মানে এই সব মূলত আল্লাহ রব আলমিনের আসমা এবং সেফাতের ক্ষেত্রে কাজ একেবারে জামাত এই কাজগুলো করেন না এই কাজগুলো কি করেন না সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের সেফাতের ক্ষেত্রে আলো সুনতুল জামাতের আকিদা আর মূলনীতি যেটি প্রথম যে মূলনীতিটি আলোচনা করলাম আসমা এবং সেফাতের ক্ষেত্রে দ্বিতীয় মূলনীতিতে আমরা যাব লেখক দ্বিতীয় যে মূলনীতিটি আলোচনা করেছেন সেটি তমসিল এবং তাের সাথে সম্পৃক্ত বিষয় দ্বিতীয় মূলনীতিতে তিনি বলেন আত-তামসিল ওয়া আত-তা'তিল ফী আসমা'ই আল্লাহি ওয়া সিফাতহি কুফরুন সুন্নর আকীদা এখন আমরা এতক্ষণ পর্যন্ত তামসিল এবং তা'তিল সম্পর্কে আমরা বললাম তামসিল কাকে বলা হয় পতিত হয় তাকে তাহলে সে কুফুরিতে পতিত হলো সে যদিও ধারণা করে যে সেই মানার বুঝার সিপি এই কাজটা কুফুরি সুনার অনুসারী যে কাজ সেটা কাজ যতই সে কালকে মানে আমার খুব পরিচিত আমার সাথে আমাদের নিচের দিকে সাক্ষাৎ হল তখন সে বললো হবে এর বাইরে কিছু হওয়ার সুযোগ নেই সুন না হলে তো বেদাত হবে শরীরতের মধ্যে সুননাথ না হলে এটা কি নাকি অন্য কোনো পথ আছে হ্যাঁ রাত দিনের মাঝখানে কিছু আছে দেখে হ্যাঁ আছে হক এবং বাতিলের মাঝখানে যেমন কিছুই নেই সত্য এবং মিথ্যার মাঝখানে যেমন কিছুই নেই আলো অন্ধকার অন্ধকার আলো এবং অন্ধকারের মাঝখানে যেমন কিছুই নেই ঠিক মাঝখানে কিছুই নেই হয়তো হবে না হবে মানে অর্থ ব্যবহার করতেছি বুঝে আসছি কিনা কিন্তু এখন ওই যদি বেদাত হয় মানে তাহলে কি হবে নাকি আমি আল্লাহ আল্লাহ করে জাহার যাব । এটা আপনি বলতেছেন আল্লা আল্লাহ করার কারণে পোষণ করে কথা বুঝে বুঝে আসছে কিনা এরা যে আল্লাহ রবিন আসবা এবং সেপাতের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে এই উদ্দেশ্য নয় যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আসলে এগুলোকে সাব্যস্ত করলে মানে তাদের ক্ষতি হয়ে যাবে বরং আল্লাহ তালার জাতের জন্য এটাকে সাংঘর্ষিক মূলত তারা আল্লাহ তালার জন্য এবং অথবা তা আতিল এগুলো সাব্যস্ত করেছে বুঝে আসছে কিনা যারা যেভাবে কিন্তু কাজটা পুরা হয়ে গেছে কুফুরি কাজটা পুরা হয়ে গেছে কি এখন কুফুরীর মধ্যে পত্রিসা এটা তারপর লিখক বলতেছেন তাহরিফ তাহরিফত্ব কি বলছে আমরা পরিবর্তন পরিবর্তন করা সংযোজন করা এই তাহারিফ আল্লাহ আহ বেদা বেদাতিরা যেটাকে নাম দিয়েছে তাউল তা হচ্ছে ব্যাখ্যা তাউিল শব্দটি ভালো অর্থে ব্যবহৃত হয় খারাপ অর্থে ব্যবহৃত হয় ভালো অর্থে ব্যবহৃত হয় কি খারাপ অর্থে ব্যবহৃত হয় কোরআনে কেরি মধ্যে ভালো অর্থে ব্যবহৃত হয়েছে খারাপ অর্থেও ব্যবহার ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা ছাড়া এগুলো তাউিল আর কেউ জানেন না এটা হচ্ছে এটার প্রকৃত অর্থ তাফসির এই জন্য আবু জাফর তাবারি রহমতুল্লাহ যখন তফসির বিরমা আসুর লিখেছেন মানে তফসিল তবারি যেটা রয়েছে এই তাফসীরুল মা'সূর যখন আবু উযাফরা আত-তাবারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তখন তিনি এই তাফসীরের নাম দিয়েছেন তাউইলুল কুরআন যেহেতু তাউইল তা বলতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছেন কুরআনের জন্য বুঝ বুঝতে কিনা এইজন্য নাম দিয়েছেন তাউইলুল কুরআন তাউইলটি ভালো অর্থে তাদের ব্যাপারে আল্লাহ সুহান তারা বলেছেন যে তারা এখানে তাওলের উদ্দেশ্য করে থাকে তাদের উদ্দেশ্য থাকে তাউল করা এখানে উদ্দেশ্যে আবার খারাপ অর্থে ব্যবহৃত হয়ে থাকে যারা তাউিল এর নাম দিয়েছে এই তাওলের মিনহু হু কুফরুন কোন তাউিল কুফুর পর্যায়ে পৌঁছে যাবে তাহলে আবিলাদের মধ্যে একদল কুফুরের মধ্যে নিপতিতে হবে কুপুতির কুকুরের মধ্যে মানে নিমজ্জিত হবে কেতা উইল বাতি যেমন বাতিলি সম্প্রদায় যে তাবিল করে থাকেন কেতা উইল বা তৈরি ইয়থি যেমন বাতিলি সম্প্রদায় আল্লাহ হাবুল আলমিনের সিফাত সম্পর্কে যে তাবিল করে থাকেন তারা আল্লাহ তালা সিফাত সম্পর্কে যে সমস্ত তাবিল করেছে সে তাবিলগুলো হচ্ছে বাতিলি সম্প্রদায়ের যে আল্লাহ হাব্বুল আলমিনের যে সিফাত রয়েছে এগুলো আহ ঠিক আছে আল্লাহর জন্য ঠিকই আছে কিন্তু এগুলো হাকিকত কি হাকিকত আল্লাহ তালাই বলেছেন আমরা হাকিবত কিছু জানি না এবং এগুলো আল্লাহ তালা জন্য সেভাবে সাব্যস্ত করতে পারি না যেহেতু আল্লাহ বলে আল্লাহ করলাম এগুলো আল্লাহ দিকে তাবিল করেছেন আর কিছু কিছু তাউিল আছে তাউল কিছু কিছু তাবিল ব্যাখ্যা আছে যেগুলো বেদ আতুন বেদাত এবং বিভ্রান্তি বেদাৎ এবং বিভ্রান্তি যেমন শেফাত যে তাউিল হাতকে কেউ কুজ্জাত কেউ ক্ষমতা তাবিল করেছেন কেউ হাতকে তাবিল করেছেন আল্লাহ তালার মানে কর্তৃত্ব তারপরে আল্লাহরবুল্লামিন দৃষ্টিকে কেউ তাবিল করেছেন আল্লাহ তালার সুদৃষ্টি কেউ কেউ তাবিল করেছেন আল্লাহ রবিন রহমত কেউ কেউ তাবিল করেছেন আল্লাহরবুল্লামিন পক্ষ থেকে মান্দার প্রতি সাহায্য বা করুণা ইত্যাদি বিভিন্ন তাবিল করেছেন এই সমস্ত তাবিলগুলো কখনো বেদাতে যেটা বিভ্রান্তি কখনো কুফুরীর মধ্যে মধ্যে সেটা নিমজ্জিত হবে ওয়িন হুমায় এবং এর মধ্যে কিছু আছে সেটা বেদাত অথবা কুফুরীর পর্যায়ে নয় বেদাত অথবা কি কুফুরীর পর্যায়ে নয় যেমন মহতাজ আশায় এবং মাতুরিদিরা আল্লাহবুল আলমিনের এলিন সাব্যস্ত করে আল্লাহ হাবুল আলমিনে এলম সাব্যস্ত করে থাকে আল্লাহ তিনি যেহেতু আল্লাহ তালার হায়াত আছে হায়াত এক ধরনের বিভ্রান্তি এটা ভুল কিন্তু এলটা আল্লাহ তারা আছে কোন সন্দেহে এলম সিফাত আছে কিনা আল্লাহ তালার কিন্তু তারা যেটা সাব্যস্ত করেছে এটা কি এখানে ভুল আছে এখানে কি রয়েছে ভুল রয়েছে কিন্তু এলমটা তারা করেছে বাট ভুল এর মধ্যে একটা তাবিল রয়েছে যে তাবিলটুকু গ্রহণযোগ্য নয় যেটি আছে তারা এইভাবে সাব্যস্ত করে নাই যেহেতু আল্লাহ বলছে আইন মত না কোনো কন্ডিশন নেই কোনো ধরনের শর্ত নেই নিঃশর্ত এবং পরিপূর্ণ আইন যেটা একেবারে একটা পরিপূর্ণ সিফাত আল্লাহ সুবাহ আলার সেখানে কোনো ধরনের মানে খণ্ডিত দৃষ্টিভঙ্গি নেই কোনো ধরনের সীমাবদ্ধতা নেই এগুলো কিছুই নেই কিন্তু তারা যেটা সাব্যস্ত করেছেন সেটা হল হায়াতের জন্য জীবনের জন্য যেটা অবধারিত যেটা সাব্যস্ত করতে হবে তাদের দৃষ্টি অনুযায়ী সংকীর্ণ একটি আইন আল্লাহ তালার জন্য সাব্যস্ত করেছেন যেটি মূলত আল্লাহ সুবাহ করেনি তার জন্য এটা হলো দ্বিতীয় মূলনীতি তাহলে দ্বিতীয় মূলনীতির মধ্যে আমরা যে জিনিসগুলো পেলাম সেখানে কয়েকটা পয়েন্ট হল তামসিল এবং তাঁতিল পরিপূর্ণ রূপে সুতরাং আল্লাহ আসমা এবং শেফাতের ক্ষেত্রে যদি কেউ তাঁতিল করে থাকে তাহলে সে কুফুরিতে লিপ্ত হল যদিও সে ইমানে দাবি করে থাকে তাহলে জাহামিয়ারা তাদের আকিদা যে কি হবে জাহামা তাদের তারপরে আকিদা কি হবে কুপুরি আকিদা হবে না এটা বুঝতে পারতেছে আপনারা হ্যাঁ আকিদা হবে এটা কুপুরি আকিদা হবে আহ যদি মোহাম্মদ সেলা যারা আছে মুসাদ যারা আছে হাশিয়ায়ে দাদকে বলা হয় থাকে যারা আল্লাহ রাব্বুল আলামিন সিফাতকে মখলুকাতের সাথে تشبیه দিয়ে থাকে তারা তাদের এই আকীদাটা কি হবে কফরি হবে কোন সন্দেহ নেই আবার এবার আসেন মুহররিফা অথবা মুআউউলা যারা তা'উইল করে থাকে অথবা তাহরিফ করে থাকে তাদের আকীদার কিছু আকীদা কিছু আছে কফরি আবার কিছু আকীদা তাদের বিদআত এবং দলালাহ এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এরপরে বাকি কিছু কিছু আকীদা আছে আল্লাহ রবুল্লা আলমিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে কিছু কিছু তাবিল আছে যে তাবিল গুলো তো এগুলো খাতা বা ভুল কেউ কেউ ভুল তাবিল করে করেছে। যেমন আল্লাহ রাবুল্লা সিফাতের ক্ষেত্রে আশায় বলেছে যে আল্লাহ রবুল্লা আলমিনের যখন পরিচয় দিয়েছে তখন বলেছে যে আল্লাহ তাল কোন জিসম নেই গাই মুজাসমিন কোথাও কোথাও জিসমিন যে আল্লাহ তালার কোন দেহ নেই বুঝে আসছে কিনা এটা খাতা এই বক্তব্য আল্লাহ রবীন্দ্রের আল্লাহ আলমিনের নীতি হচ্ছে অথবা আসমা এবং শেফাতের মূল নীতি হচ্ছে আল ইজমাল সেটা সংক্ষিপ্ত হবে যেটা আল্লাহ নফি করেছেন সেটাই এর অতিরিক্ত নফি করার সুযোগ নেই কারণ এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের বা তার পবিত্রতা তার মহত্ত্ব শ্রেষ্ঠত্ব এবং তার প্রশংসা সাব্যস্ত হবে না বরং এর মাধ্যমে মানে তার প্রশংসার বিপরীতে মানে অন্য একটা দিক সাব্যস্ত হবে প্রশংসার বিপরীত কি অন্য একটা মানে দিক সাব্যস্ত হবে সেখানে কখনো কখনো আল্লাহ রাবুল আলমিনের সত্তার সাথে মানে মর্যাদার হানি হতে পারে এমন কোন শব্দও এসে যেতে পারে এমন কোন শব্দও কি এসে যেতে পারে যেমন সেফারতের বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহ রাব্বুল আলমিনের যেমন ইয়ে করেছেন লাহু তিনি কিছু নাচিস বলে দিয়েছি মানে এটা আল্লাহ রাবুল আলমিনের জাতের পরিপন্থী কাজ তার সত্তা এবং সিফাতের পরিপন্থী কাজ এটি সাব্যস্ত করার সুযোগ নেই أهلاً سنة الجماعة أردت من لتحرم تحرمت من لتحرم العلمي والاعتقاد المنتهي أخذتها عن علمي وتحرم تحرمت من لتحرم الكتاب المنتهي باية بأي مدو اللقرات وحدة الوجود أو اعتقاد وحلول الله تعالى في شيء من مخلوقاته أو اتحاده به كل ذلك كفر مخرج من الله هذا هو ما تحرمت في الشاشة لأنه ما تحرمت في الشيء র্শনে যারা বিশ্বাসী বা সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী এদের উজুদ হচ্ছে হচ্ছে একটা ইসলামী আকিদা এবং এই এইদার মাধ্যমেই মূলত আল্লাহ হব আলমিনের সাথে আল্লাহর বান্দাদের যে সম্পর্ক তৈরি হয় থাকে এই সম্পর্ক এই আকিদার মাধ্যমেই সাব্যস্ত হয় থাকে নউজ দাঁড়িয়ে ফলে তারা এই আকিদার উপর ভিত্তি করে ফারাফিল্লাহ বা কাবিল্লা ইত্যাদি অনেক আঁকিদাকি করেছে সাব্যস্ত করেছে কখনো কখনো আল্লাহর জাতের সাথে নিজেকে ফানা বিলীন করে দেয় কখনো কখনো আল্লাহর জাতের সাথে নিজে মিশে যায় কখনো কখনো আল্লাহ তার মধ্যে এসে মিশে যায় বুঝে আসছে কিনা এই জন্য ওয়েদেদুল উজুদ যে আল্লাহ রব্বুল আলমিন এই উজুদ মানে অস্তিত্বের মধ্যে আল্লাহর রব্বুল আলমিন এর এককত্ব সর্বেশ্বর পরিপন্থী সর্বেশ্বর বাদের একটা নামান্তর এর মাধ্যমে মূলত সর্বেশ্বর বাদী সাব্যস্ত হয়ে থাকে অতিরিক্ত কিছুই না বিশ্বাস করা অথবা প্রবেশ করেন অবতার হন মানে আল্লাহ রাবুল্লাহ অবতীর্ণ হন অনুপ্রবেশ করেন বা ঢুকেন ইত্যাদি বিশ্বাস করা এই কুল্লু দায়িকা কফরুন এই সব এতকাত মূলত আলোচন জামাতের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কুহুরি এটা কি আলোচনা তো জামাতে ইসলামের যে গন্ডি রয়েছে এই গন্ডি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বের করে নিয়ে যায় সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায় ঠিক এই পর্যায়ের কুফুরি অর্থাৎ কুফরে কুফুর কি আকে তারপর বললে মানে না বলতে কুফুরে একবার এটা হলো কুফুর আকবর কুফর আসবর নয় না যে কিনা যে কুফরের মাধ্যমে একজন দর্শনের মধ্যে আপনি আশ্চর্য হবেন মানে এই বিষয় সম্পর্কে যাদেরকে তথাকথিত হাক্কানি ফির বলা হয় থাকে এই দেশে তথাকথিত হাক্কানি বীরজা বলা হয় থাকে এদের এরাও সবাই এই বিষয়ের উপর বই এই বিষয়ের উপর তাদের বক্তব্য এসেছে এবং তারা এই বক্তব্য দিয়েছেন যে ওহদাতুল রুজুদ এটা তার সাউফের সবচেয়ে মৌলিক দর্শন যে আল্লাহ রাবুল আলমিন তা এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ হাবুল আলমিন একাকার হয়ে যান আল্লাহ রবুল আলমিন সৃষ্টি জগতের মধ্যে মিশে যান যদি তাই হয় তাহলে আল্লাহ সুবাহ তালার সাথে এটা পুকুরি ছাড়া আর কিছুই না মাখ এবং হারেকের মধ্যে কোনো ধরনের ফারাক করার আর সুযোগ নেই কারণ এই দাবি যদি কেউ সাব্যস্ত করতে পারে যে ওহদেতুলজুদ এটা ইসলামী আকিদা বা মুসলমানদের আকিদা হতে পারে তাহলে সে এটাই সাব্যস্ত করতে পারলো যে সৃষ্টি জগতের সব কিছুই ইলাস মাহবুদ হওয়ার ক্ষমতা রাখে বুঝে আসছে কিনা আর এটা এরছে বড় কুফি আকিদার কিছুই এবং সুফিবাদীরা এটাই সুফিবাদীদের মধ্যে কেউ হুলুলি হুলুলের আকিদা বিশ্বাসী যে আল্লাহ তালা অবতার কোন একটা বস্তুর মধ্যে আল্লাহ প্রবেশ করে থাকেন সবগুলো বইয়ের মধ্যেই আপনি দেখতে পাবেন যে তারা আল্লাহ রব আলমিনের মোরাকাবা করতে করতে এক পর্যায়ে আল্লাহর কাছে গিয়ে তারা আল্লাহর দাঁতের মধ্যে ফানা হয়ে যান তারা ধারণা করেন কিন্তু এখনো ওই মুর্তাদের মানে ভক্ত অনুসারীরা বলতেছে যে সে আল্লাহ তালা জাতের মধ্যে ফানা হয়ে গেছে তাকে হত্যাই করা যায়নি এবার বুঝেন যে মানে কত ভয়ঙ্কর আকিদায় মানে তারা বিশ্বাস করে থাকে এবং এই আকিদা মূলত আহসুরুল জামাতের আকিদার মধ্যে এটা হল কুফুরি আকিদা এই আকিদা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এরপরে আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হলো চার নম্বর যে মূলনীতিটি সেটা আমরা আলোচনা করব চার নম্বর মূলনীতি আহসুরুল জামাতের আল ইমান এতক্ষণ পর্যন্ত আকিদা সংশ্লিষ্ট এবং জ্ঞান সংশ্লিষ্ট যেই তৌহিদের মৌলিক বিষয়গুলো যেগুলো সাথে এবং জ্ঞানের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এর প্রথম এসেছে আসমা এবং সিফাতের সাব্যস্তকরণের ক্ষেত্রে কেফিয়ত এর ধরনের বিষয় আলোচনত জামাতের যে বক্তব্য তমসিল এবং তাতিরের ক্ষেত্রে আলোচনত জামাত কে আকিদা পোষণ করে থাকে সেটি তৃতীয় যে বক্তব্য এসেছে সেটা হলো এই যে সম্পর্ক নাকি হুলের সম্পর্ক বুঝে আসছে কিনা সেক্ষেত্রে আহলসুল জামাতের একেবারে স্পষ্ট বক্তব্য এখানে মানে লেখক আলোচনা করে তুলে ধরেছেন যে হুল এবং তেহাজের যে আকিদা রয়েছে ওয়াহদাতুল ওজুদ যে আকীদা রয়েছে এটা ইসলামী শরিয়া অনুযায়ী সুন্নাহ আকীদা অনুযায়ী এটা হচ্ছে কুফরি আকীদা আমরা আপনারা শুনুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী আসাবীদের পরবর্তী সময় আলেমরা এবং পরবর্তী সময় ইমামতর ইস্তিহাদ এবং সেই এই মানে উহতুলের বক্তব্য ইসলামের মধ্যে ঐতিহাসিক আলোচনা করেছেন যে এই বক্তব্য সে পেল কোথায় এটা আরবের কোথায় এই আকিদা পাওয়া যায় এবং দর্শনও নেই তখন এবং মনে পড়তেছি না যাই হোক মানে একটা আলোচনার মধ্যে ঐতিহাসিক আলোচনার মধ্যে বলা হয়েছে জানতে পেরেছে দেখেছে যে এটা একটা ভালো আকৃদা তুই তিনবাক করেছে একটা হলো মানবত্তা বুঝে আসছে মানবত্তা তারপরে হলো ঈশ্বর তারপরে এটা পরমেশ্বর বুঝে আসছে কিনা এই মানবত্তা এই ঈশ্বর পরমেশ্বর এই সবগুলো একটার সাথে আরেকটার লিঙ্ক রয়েছে সম্পর্কে রয়েছে এক পর্যায়ে গিয়ে এই মানবত্তা পরমেশ্বরের মধ্যে বিলীন হয়ে যায় বুঝে আসছে কিনা এক পর্যায়ে গিয়ে বিলীন হয়ে যায় এটা হিন্দু এছাড়া আর কেউ বলে নেই এবং এই হিন্দু আকৃদা এই আরবিয়া সুফি সর্বপ্রথম আমদানি করেছে এই সুফি দর্শনের মধ্যে কারণ সুবিবাদ সম্পর্কে যে বক্তব্য এর আগে পাওয়া যায় তার আগে যে সমস্ত বক্তব্য পাওয়া যায় এই বক্তব্যগুলোর মধ্যে এই ধরনের কোনো বক্তব্য পাওয়া যায় না যে তারা উহেদুল রুজুদের বক্তব্য দিয়েছেন একথা বলেছেন যে আল্লাহ রাবুল সর্বত্র সব মধ্যে আল্লাহ তালাই আছেন এবং সব মধ্যে আল্লাহ রাবুল আলমিন একাকার হয়ে যান এবং সকল অস্তিত্বের মধ্যেই আল্লাহ রাবুল খুঁজে পাওয়া যায় বরং বর্তমানে আরও বিজ্ঞান এটাকে উন্নয়ন করেছে তারা গড পার্টিক আবিষ্কার করেছে আরেকটা নূতন আবিষ্কার হয়েছে গড পার্টিক আমাদের বাংলাদেশে একজন মানে তথাকথিত বুদ্ধিজীবী আর কি বুদ্ধি মানে ওই বুদ্ধি যে বুদ্ধির মাধ্যমে মানে দুনিয়ার নাজাত লাভ করা যায় না আখেড়াতে নাজাত লাভ করা সম্ভব নয় এ ধরনের বুদ্ধিজীবী আর কি বুঝে আসছি কিরা তো এই তথাকথিত এই বুদ্ধিজীবী তিনি বারবার কথা মানে এক জায়গায় বলতেছিলেন তখন আমাকে লোক মানে সেখানেই প্রশ্ন করলো যে সাইফুল্লাহ ভাই এই ঘর পাঠিক বলতেছে কি জিনিস আমার বললাম যে সর্বেশ্বর পাদ এর একটা এডিশন নতুন এডিশন চালু হয়েছে আর কিছুই না সব কিছুর মধ্যেই গাঠি কোলাসরবাদছে বুঝে আসছে আর যখন এটাকে আপনি বিজ্ঞানের মাধ্যমে এমন এই সেই কথাগুলো দিয়ে চমক লাগাতে পারবেন বুঝে আসছে কিনা আধুনিক বিজ্ঞানের কথা বলতে তখন মহাজ্ঞানী পারে এখন বিশ্বপ যারা আছে তারা কিন্তু এগুলো আলোচনা করে না সম্পর্কে আলোচনা করা হয় ছায়াপথ সম্পর্কে আলোচনা করা হয় তাকে সৌর জগতের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র তারা কাজী ছায়াপথ গ্রাছী এগুলো সম্পর্কে আলোচনা হয় বুঝলেন মহা হ্যাঁ কিছু কিছু মানে খোঁজবার মধ্যেও মানুষদেরকে এগুলো বিভ্রান্ত করার জন্য এবং আমাকে একজন বলছে মানে বিজ্ঞানের এই কথাগুলো আপনি কেন অস্বীকার মানে মানে এগুলোকে এত রিফিউজ করতেছেন কেন আমি করতেছি কার্লা হিসেবে এর একটি জিনিসকে আমি স্বীকার করি না কারণ এগুলো মানুষের কিছু অভিজ্ঞতার বিষয় কিছু আন্দাজের বিষয় কোন দিন চেঞ্জ হয়ে যাবে সেটা আমি জানিনা কিন্তু আমার এই কিতাব আমার কাছে আছে স্বাভাবিক আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রহান সেগুলো আল্লাহ রবুল্লাহ পক্ষ থেকে স্বাভাবিক অপরিবর্তনশীল বক্তব্য যেগুলো বিজ্ঞান কামত পর্যন্ত পরিবর্তন হতে পারে কিন্তু এগুলোর মধ্যে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা এগুলোর মধ্যে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আমার কাছে এগুলো আছে সুতরাং আমি এগুলোর উপর নির্ভর করে বিজ্ঞানের যে সমস্ত তথ্য আছে এগুলোকে আমরা স্বীকার করতেছি না বাট এই তথ্যগুলো আমার এই তথ্যের জন্য কোনো সাপোর্ট বা কিছুই না এগুলো মানে যদি সেগুলোর সাথে মিলে যায় আমি বলবো যে হ্যাঁ সেগুলো তোমরা হয়তো কাছাকাছি বুঝতে পেরেছো হকের কাছাকাছি তোমরা বুঝতে পেরেছো কিন্তু এগুলো আমাকে কোনো অতিরিক্ত কোনো ফায়দা দেয় নাই কারণ ইমানদার ব্যক্তিদেরকে এগুলো না কোনোদিন অতিরিক্ত ফায়দা দেবে না বিজ্ঞান দিয়ে মানে দেখা যায় অনেকে মনে করেন যে বিজ্ঞান আর কোরআন তো বিজ্ঞান যদি কালকে পরিবর্তন হয়ে যায় তাহলে সে কি কোরআনকে পরিবর্তন করবে কিনা হ্যাঁ বিজ্ঞানের বক্তব্য তো বিভিন্ন সময় বিভিন্ন কথা ছিল সক্রেটিস থেকে আরম্ভ করে আপনি বিজ্ঞানের দার্শনিক চিন্তাধারা এবং বিজ্ঞানিক চিন্তাধারা গুলোকে একসাথ করেন শুধু পৃথিবী সম্পর্কে পৃথিবী সম্পর্কে যে ধারণাগুলো আগে থেকে দিয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর আকার পৃথিবীর মানে আবর্তন সম্পর্কে যে ধারণাগুলো দিয়েছে সবগুলোকে স্থিতিশীল বিভিন্ন তারপর কোন যুগের তো আপনি বিশ্বাস করবেন বিভিন্ন ধরনের বক্তব্য সেখানে এসেছে এক ধরনের বক্তব্য সেখানে আসে নাই সুতরাং বিজ্ঞান দিয়ে আপনি কোরআনকে এভাবে রিচার্জ করবেন না বরং বলবেন যে কোরআন যে বক্তব্য দিয়েছে সেটাই সত্য সেটা বিজ্ঞান হয়তো যুগ যুগের প্রমাণ করতেই পারে বিজ্ঞান বুঝতে পারে সেই টার্গেট পর্যন্ত বুঝতে পারে কারণ বিজ্ঞানের কোরআন জ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান বিজ্ঞান আর মানুষের জ্ঞান হচ্ছে মূলত আল্লাহরুল মানুষদেরকে যেই মানে জাগতিক জ্ঞান দিয়েছে এই জাগতিক জ্ঞান জাগতিক জ্ঞান বিজ্ঞান নাম দিয়ে কোরআনকে নাম দিয়েছে বললেন না এটা হলো জ্ঞান চলে না এটা হলো পুরাতন পুরাতন জ্ঞান এটা চলে না আসলে বিজ্ঞান কিন্তু বিশেষ জ্ঞান যে জ্ঞান আল্লাহবুল্লা মানুষের কাছে পাওয়ার কোনো নতুন লাগিয়ে যায় যখন আপনি সৌরজগতের কয়েকটা গ্লাস্কি সম্পর্কে আলোচনা করবেন এবং সেটা অনেকে দেখা যায় যে প্রজেক্টরের মাধ্যমে দেখায় তখন মাথা অন্যরকম হোক মাথা ঘুরে যায় বুঝে আসছে কিনা তাকে অনেকের মাথা একেবারে ঘুরে যায় এখানে কোথায় নাকি কেউ বলছে গেলে দেখবেন যে মাথা অন্যরকম হয়ে যাবে মাথা এখন ঠিক থাকুক সেটা হলো তখন দরবারে মুড়িদ বুঝলেন না দলে দলে মুড়িদ মুড়িদ বৃদ্ধি পায় পরে যে উজুদ তো আসলে এই যুগের না মানে অনেক অনেক জানে তো মূলত ওভিজাত উজুদের বিষয়গুলোকে মানে এইটাকে এটি আমি আহ মানে আজকের আলোচনার মধ্যে শুরু করবো ইনশা আল্লাহ পরবর্তী দার্সির মধ্যে এই বিষয় সম্পর্কে আরো কিছু কথা আলোচনা করবো মূলনীতি হচ্ছে কি ফেরেস তাদের সম্মানিত ফেরেস্তাদের প্রতি আমাদের ইমান আনতে হবে ইজমা আলান সংক্ষিপ্ত রূপে সংক্ষিপে সমস্ত ফেরেস্তা যাদেরকে আল্লাহ রবুল আলমীর সৃষ্টি করেছেন মানুষ যেমনি বাবা আল্লাহরবুল আলমিন মখলুক জিন যেমনি আল্লাহরাবুল আলম মখলুক তেমনিভাবে আল্লাহ রবুল আলমীর মাখলুকাতের মধ্যে ফেরস্তা একদল আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এই ইমান আমাদেরকে আনতে হবে এই ইমান আনসিন তল জামাতের ইমানের মৌলিক একটি বিষয়ের মধ্যে একটি এটা ইজমালি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে ক্ষেত্রে দলিল সহি তাদের নাম সমূহ যে সমস্ত নাম হাদিসের মাধ্যমে তাদের বর্ণিত হয়েছে কোরআনের মাধ্যমে যে সমস্ত নামগুলো তাদের এসেছে যেগুলো আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছে যেগুলো প্রতি ইমান আনতে আমাদেরকে বলা হয়েছে ও সিফায়াতিহীন তাদের সিফাত সম্পর্কে তাদের সিফাত সম্পর্কে যে সমস্ত বক্তব্য এসেছে এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে ও আমিহীন এবং তাদের কাজ তাদেরকে যেই কাজ দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে তাদের কাজ সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে বেহাস বেআল মিল মুখ যতটুকু মুখের লেফ আল্লাহ বান্দাদের যতটুকু জ্ঞান আছে জ্ঞান অনুযায়ী তাদের অনেক কাজ সব কাজের জ্ঞান কিন্তু আমাদেরকে দেয়া হয়নি সব কাজ সম্পর্কে আমাদের জানা নেই সুতরাং তাদের যে কাজগুলো সম্পর্কে আমাদের যে তথ্য আমাদের কাছে আছে সেগুলোর প্রতি আমাদেরকে ইমান আনতে হবে এটা হচ্ছে ইমান এখানে দুটি পয়েন্ট এই মূলনীতির মধ্যে কটি পয়েন্ট দুটি পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমান বিলমেলা একা আল মুফাসাল ইমান উল মুফাসল বি একা ফেরেস্তাদের মধ্যে প্রতি আপনি ইমান আনবেন বিস্তারিত ইমান বিস্তারিত ইমানের মধ্যে আপনার এমন মৌলিক বিষয়গুলো আসবে যেগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে তাহলে তার এই কাজটি হয়ে যাবে কুফুরি হয়ে যাবে আলিসের আকিদার পরিপন্থী এবং ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী এবং কুফুরি হয়ে যাবে ইমান বিল মারা দ্বিতীয় বিষয়টি হচ্ছে আকিদা হচ্ছে মানে আপনি সংক্ষিপ্তেই এই বিশ্বাস করলেন যে আল্লাহ হাবুল আলমিনের কিছু ফেরিস্তা রয়েছে যেগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন তারা আল্লাহর মাহরুক এতটুকু যথেষ্ট তাদের অস্তিত্ব তারা আল্লাহর সৃষ্টি তাদের বিষয় তাদের সৃষ্টিগত তথ্য যেগুলো আছে সেগুলো বিশ্বাস করে নেয়া সেগুলো মেনে নেয়া এটা হচ্ছে ইজমালি তাদের আকিদার বিষয় ইজমালি তাদের আকিদার বিষয় আমাদেরকে এই দুই ধরনের আকিদা তাদের প্রতি আনতে হবে এখন আমরা প্রথম পয়েন্টে আলোচনা করব। করব। ইমানিপ্তাদের শব্দটি উলুকা শব্দ থেকে এসেছে আরবি ভাষায় উলৌকা শব্দ থেকে এসেছে মালা ইকা লিখু সেখান থেকে অতএব মালিক সেখান থেকে মালিক অতএব মালিক মালিক থেকে মালিক মানে রিসালাহ বায়েগাম মেসেজ মেসেজকে যে মেসেজ বহন করে থাকে তাকে বলা হয় কি মানে এটা উলুকা শব্দ ব্যবহার করা হয়েছে রেসালাটা রেসালা শব্দটি মূলত আরবি ভাষায় যখন ব্যবহার করা হয় তাকে তখন এর সাথে কোন একটা পয়গ্রামের লিখিত কোনো কোন পয়গ্রামের একটা সম্পর্ক আছে সেটাকে বুঝায় বুঝে আসছে সেটা খিতাব হতে পারে সেটা শহিফা হতে পারে অথবা সেটা কারো বক্তব্য হতে পারে বুঝা আসছে কিনা রেসালার মধ্যে এই জিনিসটাকে বোঝায় এর জন্য আরবি ভাষায় রেসালা হচ্ছে একটা সম্পর্ক রয়েছে যখন আরবিতে আপনি দেখবেন যে আমি একটা মানে একটা মানে লিখিত কোন বক্তব্যের মানে সম্পর্ক এর সাথে সম্পৃক্ত আছে এটা বোঝানোর জন্য মূলত রেসালা শব্দ ব্যবহার করা হয় কিন্তু উলুকা শব্দটা আরবি ভাষায় ব্যবহার করা হয় তাকে বা আরবরা উলুকা শব্দ ব্যবহার করতেন সেটা হল যে শুধু রেসার যে অর্থে সেই অর্থে নয় এটা মেসেজ বা এই মেসেজটা হচ্ছে কোন একটা জিনিসকে স্থানান্তর করার জন্য কোন একটা জিনিসকে এক স্থান থেকে নেয়ার জন্য এখানে লিখিত কোনো মানে ডকুমেন্ট বুঝায় না লিখিত কোনো সম্পর্ককে বুঝায় না এটি একটু ব্যাপক অর্থের দিক থেকে এটি একটি ব্যাপক অলুক এটা আল্লাহ হবুল আলমিন ফিরেস তাদেরকে করেছেন তাদেরকে আল্লাহ হবুল আলমিন রসুলও করেছেন আবার আল্লাহ আল্লাহ রয়েছে যে নির্দেশ গুলো তাদেরকেই শুধু করেছেন বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেই করেছেন এই জন্য তাদেরকে মালা ইকা বলা হয়ে তারা মালাক শব্দ থেকে মালাক শব্দের বহু হচ্ছে মালা এটা ফেরিস্তা বুঝায় ফেরিস্তা শব্দটা মূলত ফার্সি ফার্সি শব্দের অর্থ হচ্ছে মূলত যিনি বাহক বাহনকারী ফার্সিতে বুঝায় ফেরিস্তা বুঝে আসছে যে কোন জিনিসকে যিনি বাহন করে থাকেন বহনকারী তাকে মূলত ফেরিস্তা বলা হয় থাকে এবং এই অর্থে তারা ফেরিস্তা বলতে মূলত সুনির্দিষ্ট আল্লাহ হাবুল আলমিনের সৃষ্টিকে বুঝিয়েছেন তাদেরকে আল্লাহ সুবাহানুতালা মালা একা হিসেবে উল্লেখ করেছে এটি মালা এই পরিচয় আমরা উল্লেখ করলাম কিন্তু আল্লাহ সুবাহ কোরআনে কেরিমের মধ্যে মালা একথা উল্লেখ করেছেন ফেরিস্তাদের কথা আল্লাহ মধ্যে উল্লেখ করেছেন কিন্তু ফেরেস্তাদের জাত সম্পর্কে আল্লাহ সুবাহ মানে কোন তথ্য কোরআনে কারিমের মধ্যে দেননি মধ্যে তথ্য আল্লাহ রবুল্লা আলমিন ফেরিস্তাদের জাত সম্পর্কে সত্তা সম্পর্কে জাত কেমন কোন ধরনের এগুলো সম্পর্কে কিছুই আল্লাহ রব্বুল আলমিন দেননি আল্লাহ সুবাহ ফেরাদের কথা উল্লেখ করে দিয়ে আল্লাহ রবুল্লা কিছু আমার উল্লেখ করেছেন কিছু কাজ উল্লেখ করেছেন দায়িত্ব সম্পর্কে উল্লেখ করেছেন কিন্তু এই বিষয় সম্পর্কে উল্লেখ করেন একদল লোক মনে করে থাকেন যে মানে এটা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা জেনে নিব যে রাসুরগণ কৃষির সৃষ্টি নূরের তৈরি না মাটির তৈরি এই তথ্য সাহাবিরাও এই তথ্য জানেন নাই প্রয়োজন মনে করেন নাই এবং আল্লাহ এই তথ্য সম্পর্কে দিবেন এই ধরনের প্রয়োজন হয় না এই জন্য আল্লাহ কিন্তু আল্লাহ এবং জিন্দের সৃষ্টির বিষয়টি তার রাসুলের মাধ্যমে সহি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে রসুল হুদাসী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সৃষ্টির তথ্য দিতে গিয়ে রসুল আল্লাহ সাল্লাহিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ হবুল আলমিন সৃষ্টি করেছেন যেমন মিন মার জিমিন্নার আগুনের অগ্নিশিখা যে রয়েছে অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন আল্লাহ হাবুল আলমিন অগ্নিশিখা বা আগুন থেকে তাকে সৃষ্টি করেছেন তারপরে আর প্রয়োজন নেই এটা আমরা সবাই জানি আমাদেরকে থেকে সৃষ্টি করা হয়েছে এই জন্য আর এই বিষয়ে আলোচনা করেন নেই প্রয়োজন নেই এটা একেবারে স্পষ্ট বিষয় তারপরে সালুসাল্লাম দিসের মধ্যে বলেছেন যে আল্লা শয়তান থেকে আল্লাহ উঠকে সৃষ্টি করেছেন যাই হোক এই হাদিস থেকে ইস্তফ দিয়েছেন আল্লাহ সুবাহানব তালা ফেরেস্তা থেকে সৃষ্টি করেছেন নূর থেকে আল্লাহ রব আহমিন ফেরিস্তা সৃষ্টি করেছেন ইজবালি ফেরেস ফেরেস্তাদের মৌলিক বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হলো ফেরেস্তাদের অস্তিত্ব তাদের অস্তিত্ব তারা আছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে এটা আমাদেরকে কি করতে হবে স্বীকার করতে হবে পৃথিবীর মধ্যে যে আকিদা আজকে যে দর্শন আকিদার যে দর্শনগুলো আছে এই দর্শনগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে কিছু দর্শনের মধ্যে ফেরিস্তাদেরকে স্বীকার করা হয় আর অধিকাংশ দর্শনের মধ্যে ফেরিস্তাদেরকে ফেরিস্তাদের অস্তিত্ব স্বীকার করা হয় না বুঝে আসছে কিনা খ্রিস্টানরা তাদের কিছু কিছু আকিদার মধ্যে ফেরেস্তাদের কথা স্বীকার করেন কিন্তু ইহুদিরা অনেক ক্ষেত্রে তারা ফেরস্তাদের আকিদাও স্বীকার করেন না তাদের তেলমুদ সহ আরো অন্যান্য কিতাবের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আলোচিত হয়েছে তাদের কেউ কেউ মোটেও স্বীকার করেন আর যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে এর মধ্যে অধিকাংশ অগ্নিপূচারক যারা আছে তারা অন্যান্য এরা কেউ ফেরাদের অস্তিত্বই স্বীকার করে না ফেরেস্তা বলতে কোন জিনিসই নেই আসলে এটা একটা ভুয়া আবিষ্কার করেছে এবং এই আকিদাই অধিকাংশ লোকদের এটা মনে ভাই এগুলো কি বলতেছে আপনি কিন্তু ইসলামী আকিদা হচ্ছে হচ্ছে ফেরেস্তা আছেন ফেরেস্তাদের অস্তিত্ব রয়েছে যেহেতু আল্লাহ সুবাহ কোরআন কালী মধ্যে বলেছেন এবং রাসুল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যে বলেছেন ফেরেস্তাদের অস্তিত্ব আছে ফেরেস্তা আছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমরা ফেরেস্তাদের অস্তিত্বে বিশ্বাসী যদিও মূলত আধুনিক বিজ্ঞানে যারা আছে মানে বিজ্ঞানের অনুসারে যারা আছে অথবা শয়তান পূজারি যারা আছে এরা অনেকে ফেরেস্তাকে বিশ্বাস করে না কিন্তু তারা অলৌকিক শক্তি অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা অদৃশ্য ক্ষমতা এই ধরনের কিছুকে বিশ্বাস করে তাদের বিশ্বাসের মধ্যে এই ধরনের পরিবর্তন আছে তারা এই বিশ্বাসটুকু করে অলৌকিক ক্ষমতা বলতে একটি জিনিস আছে এটাকে বিশ্বাস করে থাকে কিন্তু তারা অনেকে ফেরত তাকে বিশ্বাস করে না যাই হোক সমস্ত ধর্মীয় আকৃদাকে যদি আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে একটি জিনিস স্পষ্ট হবে সেটা হচ্ছে সমস্ত ধর্মীয় আকৃদার মধ্যে এই চিন্তাধারা বা এই কনসেপ্ট আছে আস্তিক হোক নাস্তিক হোক একটি ক্ষমতা আছে অলৌকিক যদি তারা ফেরিস্তাকে অস্বীকার করে ফেরিস্তা দেখে নেই জন্য অস্বীকার করে তাহলে অলৌকিক ক্ষমতাকে স্বীকার করার সুযোগ আছে কিনা যুক্তিতে সুযোগ নেই কিন্তু অযৌক্তিক ভাবে যদি সেটাকে স্বীকার করতে পারে তাহলে ফেরস্তা থেকে অযৌক্তিকভাবে স্বীকার করতে কোনো অসুবিধা কোথায় আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে মানুষের মাঝে এবং আল্লাহ রবুল আলমিন তার জন্য বিভিন্ন দায়িত্ব দিয়ে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার অন্যান্য মোকাতের মতো অন্যান্য সৃষ্টি জগতের মতো আল্লাহ রব্লুল আলমিন তাদেরকে সৃষ্টি করেছেন এবং তারা আল্লাহরুল আলমিনের অন্যতম একটা সৃষ্টি আকিদা দ্বিতীয় আহর সুলতল জামাতের এই আকিদার মধ্যে দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো ফেরিস্তাদের প্রতি ইজমালী আকিদার মধ্যে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ফেরিস্তাদের কিছু মৌলিক বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে এই মৌলিক বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে এই মৌলিক বৈশিষ্ট্যের প্রতি ইমান আনতে হবে যেগুলো আহ কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে এই মৌলিক বৈশিষ্ট্যগুলো সর্বোট ছয়টি ইনশা আল্লাহ তালা আমরা আগামী দার্সের মধ্যে সেই বিষয়গুলো আলোচনা করব যেহেতু সবগুলো আজকের আলোচনার মধ্যে আমরা শেষ করতে পারবো না এই জন্য ফ্রেস্তাদের এই মৌলিক ছয়টি বৈশিষ্ট্য এটি আমরা আগামী দার্সে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আহ আমরা মূলত আহ্জামাত যে আকিদাগুলো রয়েছে এই আকিদার এই মূলনীতিগুলো আমরা আলোচনা করতেছিলাম সেই ক্ষেত্রে আমরা এসেছি এর আগে প্রথম পয়েন্টে আমরা তৌহিদের মৌলিক কিছু বিষয় আলোচনা করেছি দলিলের ক্ষেত্রে তারপরে আসমা এবং শেফাতের যে মৌলিক যেই মূলনীতিগুলো আছে সেগুলো আলোচনা করেছি আহ সেগুলো হয়তো আপনাদের একটু কঠিন হয়েছে বোধগম্য হওয়া কঠিন হয়েছে তারপরে আমি মনে করি যে যতটুকু আমরা বুঝতে পেরেছি এতটুকু ইনশা আল্লাহতালা আমাদের জন্য যথেষ্ট হবে এবং আরও আলোচনা হলে সময় সময় আরও আলোচনা হলে আমরা আরও কিছু উপলব্ধি করতে পারব যত আলোচনা হবে তত বেশি বুঝতে পারব এগুলো যত আলোচনা হবে ততই আমাদের কাছে স্পষ্ট হবে মূলত সূন্যার অনুসারী যারা আছে তাদের এই সমস্ত আঁকিদার ক্ষেত্রে মূলনীতি যেগুলো সেগুলো আমরা আলোচনা করছি এই মূলনীতিগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আকিদাগত পরিশোধ দিয়ে ইনশাআ আল্লাহতলা অপরিহার্য অবশ্যই হবে বাকি একটু আমাদেরকে সচেতন থাকতে হবে সেটা হল এই সমস্ত ক্ষেত্রে যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনার মধ্যে মূলনীতির সাথে আমরা সেগুলো অনেক ক্ষেত্রে আলোচনা করি নেই এই বিভ্রান্তিগুলো কিন্তু আমাদের অনেক সময় আমাদের সমাজের মধ্যে থাকার কারণে দেখা যায় যে ও হাজুরজুদের লোকেরাও কিছু বিভ্রান্তি নিয়ে আসে তাদের কিছু শুভভাত আছে তাদের কিছু সংশয় সন্ধ্য আছে সেগুলো যদি এখানে মানে সেগুলো সহ আলোচনা করা হতো তাহলে ও হাজুরজুত সম্পর্কে আলোচনা করেছে কিন্তু ও হাজুরজুদের শোভা যেগুলো আছে বুঝে কি না। কারণ তারা তো মানে এমনিই মানে কোন ধরনের ইয়ে ছাড়া সন্দেহ সংশয় ছাড়া মানে কোনো ধরনের অবলম্বন ছাড়া কোন ধরনের সম্পৃক্ত ছাড়া এমনিই পদভ্রষ্ট হয়ে গিয়েছে ব্যাপারটি এমন নয় বরং শরীরের কিছু দলিলকে মানে অপব্যাখ্যা করেই মূলত বা শরীরতের কিছু দলিল সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়েই তারা কি হয়েছে পদভ্রষ্ট হয়েছে ওই সেই পদভ্রস্ট ভ্রান্ত ধারণাগুলো মূলত আমাদেরকে ইনশাআল্লাহ তারা আরও জানতে হবে हादी अनुजाय व्यक्ति सलादे सुरे फाथिया पाठ करलो ना तरह सलाद आदाय होना प्रश्न हम जख्त रुकु अवस्थाय सलाद पे थकु সুরাফা থেহার পড়া সুযোগ থাকে না তাতে কিভাবে হাদিস অনুযায়ী প্রথম বা ওই রাকাত গণ্য হবে কেন হবে না হাদিসে দুটাই রয়েছে বুঝে আসছে কিনা হাদিসই দুটাই রয়েছে এখন আপনাকে সমন্বয় সাধন করতে হবে সমন্বয় হচ্ছে সুরাফা থেহা পড়ার যদি সুযোগ না থাকে আপনি রুকুতে চলে যান তাহলে রুকু পেলেই আপনি রাকাত পেয়ে যাবেন যেহেতু সাল্লা উলিয় সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রুকু পেলো সে রাকাত পেলো দুটাই তো হাদিস একটা অনুসরণ করবেন একদল লোক বিভ্রান্ত যাদের মানে সে আকাত পাবে না এটা সই হাদিস শেখ নাসুদ্দিন এবং এটাই হাদিস মানে আদ্রাকা রাখা আদ্রাকা সলা যে রুকু পেলে সে সলা পেল সুতরাং যদি কোনো ব্যক্তি রুকু থাকে তাহলে সে সলাদ অবশ্যই পাবে এবং এটাই উল্লা সাদিস এটাই বক্তব্য এখন এই তাহলে আপনি আংশিক আহলে হাদিস হবেন বুঝতে পারছি কিনা আংশিক আহলে আদিস হবেন এই আংশিক আহলে আদিশের কোন মূল্য মূলত সরিয়ার মধ্যে নেই যখন হাদিসের মধ্যে হাদিসের বক্তব্যগুলোকে সমন্বয় সাধন করার মানে সুযোগ থাকে সেভাবে সমন্বয় সাধন করতে হবে এবং সেই জ্ঞান থাকেও মূলত অপরিহার্য আসর সালাত জামাতের পড়ার সময় প্রথম দুই রাকাতে শুধু সুরা পাতা পড়লে হবে কি হ্যাঁ হয়ে যাবে শুন না এটা আপনারা জানেন এটা আজকে প্রশ্ন করতেছেন এই মানে আইসিডিতে এসে আর অথচ আমরা আসমাও উপর আলোচনা করতেছি আমার কাছে মনে হয় যেন মানে মিল নেই মিল নেই মনে হচ্ছে এই প্রশ্ন যারা করতেছে তাদেরকে আসমাও সেফাত নয় তাদেরকে মানে সহজ সহজ বিষয়গুলো আলোচনা করা দরকার উপর দরকার ই হয়ে গেছে মানে ভুল হয়ে যাচ্ছে এটা তো জানা কোথায় একেবারে সহজ প্রশ্ন যে মিলানো হচ্ছে বরং এটা হচ্ছে শূন্য যদি কোন ব্যক্তি না মিলায় তার সালাত হয়ে যাবে এবং দুই ডাকাত দ্বিতীয় দুই আকাতের সময় সুরা পাতা যখন অর্ধেক পড়া হয় তখন ইমাম রুকুতে যায় এক্ষেত্রে কি করা আছে ওই একই কথা ইমাম রুকুতে গেলে এতে আপনার কিছুই করার নেই আপনার সলাথ হয়ে যাবে যেহেতু আপনি সুরে পাতা যতটুকু সম্ভব করতে পেরেছেন এটাই যথেষ্ট সম্ভবের বাইরে আপনার কোনো তাকলিফ নেই তবে আপনি কিভাবে সুরে পাতা পড়েন ইমাম সাহেব সুরে পাতা পড়ে কেনা তো পড়ে ফেলতেছে আর আপনি সুরে পাতা করতে পারলেন না তাহলে বুঝা গেল আপনি সুরে পাতা মুখস্থ হয় না এখন ভালো করে মুখস্থ করে নেন বুঝে আসছে কিনা মুখস্থটা একটু শক্ত করে করে নেন যাতে করে পড়তে পারেন মুখস্থ হয় না কারণ আন্দাজে পড়লে সুরেফাতে আমানি করতে সময় লাগে কিন্তু মুখস্থ হলে তো সুরেফাতে এত সময় লাগার কথা না বাসার দেয়ালে ইসলামিক লেখা বা আল কোরআনের আয়াত ঝুলিয়ে রাখা যাবে কি রাখতে পারে বিভিন্ন দিক নির্দেশনা কোরআনের আয়াত ঝুলিয়ে রাখতে পারেন তবে কোরআনে আয়াত ঝুলানোর জন্য নয় কোরআনের আয়াতকে ঝুলানোর জন্য সৌন্দর্য বর্ধনের জন্য কেলিগ্রাফির জন্য এটা করাকে ওলামাইকালাম অপছন্দ করেছেন এটা করাকে ওলামাইকালাম অপছন্দ করেছেন বুঝে আসছে কিনা স্যালাদদের থেকে এই ধরনের জিনিস সাব্যস্ত হয়নি বরং কোরআনের কখনো কখনো মান নষ্ট হয় মান ক্ষুণ্ণ হয়ে থাকে এর মাধ্যমে কিন্তু এটি না যায়জ সৌন্দর্যের জন্য কত করাও যায়জ রয়েছে এটি কেউ যদি মানে ধুলিয়ে রাখেন ডাক কোরআনের আয়াত তেলাওয়াত জন্য যদি স্মরণ হয় সেটাও করা যায় যেমন একটা দোয়া আপনি মনে করেন লিখে রাখলেন যখন আপনি দেখলেন তাহলে আপনার স্মরণে পড়লো এটি নাজাইজ নয় এবং এটি বেদাতও নেয় এটি বেদাত নেই কারণ এটা বিষয় নয় এ বাদত সম্পৃক্ত বিষয় নয় কেউ যদি বেদাত বলে তাকে গল্প বলেছে সে বেদাতের বেদাতের সংজ্ঞা জানা নেই এভাবেই দিয়েছে বেদাতের সংজ্ঞ জানালে সে কথা বলতো না কারণ এটি এবাদত সংশ্লিষ্ট বিষয় নয় এটা আপনি বলছেন সুন্দর চিত্রটা কতই বলে দিয়েছেন এটা সুন্দর চিত্র একটা লেখা ঘরের মধ্যে মানুষ এখানে রং করেছে এখন রং করাটাকে বেদাত বলবেন কি না আপনাকেও হ্যাঁ তারপরে এখানে যে দিয়েছে এটা কি জিনিস বলে এটা সোজা করলো না কেন এটা বেদাত কিনা এটা বলবে না এটা বেদাত বুঝে আসছে কিনা এটা এই জন্য এখানে এটা দিলে মানে মাঝে মাঝে বাতাস আর দেখতে সুন্দর দেখতে সুন্দর লাগবে এই জন্য এগুলো আর কিছুই না এগুলো এ সাথে সমস্যা হ্যাঁ যদি মনে করা হয় যে ঝুলাই আসেন ঝুলাই রাখলে গরের মধ্যে বরকট তাজি লাগবে তাহলে লাশ এক মিনাল বেদা এগুলো বেদাতের অন্তর্ভুক্ত বুঝে আসছে কিনা কারণ জুড়ে রাখলে মানে রহমত নাজির হবে অথবা যদি কোরআন কাদিমের এই আয়াত জুড়ে রাখেন তাহলে জিন আসতে পারবে না যদি এই ধরনের কোনো আকিদা হয় থাকে তাহলে সেটা বেদাত হবে কিন্তু সেটা বেদাত হবে আচ্ছা পুরোনো ছবি আছে পরিবারের সদস্যদের ঠাকু তারপরে এই ছবিগুলো কি আমার আমরা রাখতে পারবো না ছবি আপনি যদি ভিতরে অ্যালবাম রেখেছেন রাখা না যাইজ না রাখতে পারেন এটাকে একদম যাইজ মনে করছেন তবে ছবিকে জুলিয়ে রাখা ছবির পূজা করা এগুলো একেবারেই গর্হিত কাজ পূজা এবাদত করার জন্য ছবি সংরক্ষণ করা ইসলামের কোনো বিধান নেই মূলত সালাফরা এই ধরনের আমল করেন নেই সালাফদের এই আমল সাব্যস্ত হয় নাই আর এই আমলের মাধ্যমেই মূলত আল্লাহ রাবান্দারা আস্তে আস্তে আস্তে আস্তে শিল্পের দিকে তাদের অন্তর ধাবিত হয় শিল্পের দিকে তাদের অন্তর ধাবিত হয় এক পর্যায়ে বলে যে এগুলো দিয়ে পূজা করে আরেক পর্যায়ে মানে শেষ পর্যন্ত দেখা যায় যে ছবিকে তাজিম করা শুরু করে বুঝে শুরু হয়েছে মূলত কবর পূজা এভাবেই শুরু হয়েছে বিভিন্ন ধরনের মূর্তি পূজা কি মানে হঠাৎ করে না এগুলো শুরু হয়েছে আস্তে আস্তে বিভিন্ন মূর্তি পূজায় পরিণত হয়েছে সুতরাং এগুলো থেকে সতর্ক থাকায় উত্তম ছবির মাধ্যমে আপনি কি চাচ্ছেন আপনার ইন্টেনশনটা কিছুটা জানতে চাই যদি ইন্টেনশন ছবিগুলো থাকলে এমনি থাকলো মানে মাঝে মধ্যে হয়তো আমরা দেখলাম এটা হলে এটা সহজে খারাপ কিছুই না মোটামুটি চলে সালফরা স্মরণ করবো এই উদ্দেশ্যের মধ্যে কি রয়েছে ভালো গলদ রয়েছে এই গলত কাজ করা মানে সালাদ আখিদার পরিপন্থী দৃষ্টিভঙ্গি পরিপন্থী এটা করবেন না মসজিদের এরিয়ার ভিতরে কবর আছে সেই মসজিদের সালাত হবে কিনা এরিয়ার মধ্যে কি বুঝাচ্ছেন মসজিদের এরিয়া বলতে কি বুঝাচ্ছেন সেটার মানে মসজিদের ওলামায় গ্রামের সেখানে সলাৎ হবে না কিন্তু মসজিদের এরিয়া তো মসজিদ মনে করেন কিলোমিটার মসজিদের এরিয়া করছে এক এক মসজিদ আছে বিশাল বলছি মধ্যে বিশাল বাগান আছে ছত্তর আছে তারপর আঙ্গিনা আছে অনেক কিছু আছে এখন এর মধ্যে যদি কবর থাকে দূরে मानी कारण सलाद हो बार नये जदि मस्जिद भीतर कबर था सलाद होटाई विशुद्ध अभिमत क्यों मस्जिद एरिया बोलते कि बुझाचन से जेने वो मस्जिद और कबर मजखने दिए उजुखाना जावा रास्ता आदि एर मध्य बड़ोधरणंडारि थे रास्ता थे सलााद हो जाए नये चलात हो जाए না এই প্রশ্ন আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নয় এগুলো আহ এটা মানে হিন্দুদের সাথে করে ব্যবসা করা যাবে হিন্দুরা মানুষ ব্যবসা করা যায় তাদের সাথে ব্যবসা লেনদেন সবকিছু যায়জ রয়েছে এগুলো নিষিদ্ধ নয় এগুলো জায়েজ আল্লাহের জাত বলতে কি অনেক বড় প্রশ্ন কিন্তু প্রশ্নের শুরুতেই যে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম আল্লাহবুল আলমিনের সত্তা সত্তা হচ্ছে তার জাত এমন আল্লাহ আব্বুল আলমিনের যদি অস্তিত্ব সাব্যস্ত করেন যে আল্লাহ তারা আছেন একক তার একক অস্তিত্ব সাব্যস্ত করতে হলে তার জাত সাব্যস্ত করতে হবে সত্তা সাব্যস্ত করতে হবে আর এই সত্তাটাই হচ্ছে তার জাত সুনির্দিষ্ট আকার নয় বুঝে আসছে না। বরং জাতটা হচ্ছে ইসবাত উজুদ আল্লাহ রাব্বুর আলমিনের অস্তিত্ব এটি সাব্যস্ত করা এই অস্তিত্বটা কি মূলত তার জাত বা সত্তা এটা কি মোটামুটি অনেকে সাব্যস্ত করে আল্লাহ হবিনের ব্যাপারে শুধুমাত্র তাও সমস্ত নাস্তিক নয় কেউ কেউ এই ধারণা করে থাকে তবে সমস্ত মানে ইসলামের অনুসারে যত ফেরকা আছে যারা ইসলামের দিকে নিজেদেরকে সম্পর্কিত করেছে সমস্ত ফেরকাই জাতকে সাব্যস্ত করে জাতের ব্যাপারে তাদের কোনো দিবদ নেই যারা সিফাতকে অস্বীকার করে আংশিক তাদের সম্পর্কে কি বলা বলেছি আজকের আলোচনার মধ্যে তো সেটাই গেল যদি সিফাতের আংশিককে অস্বীকার করে তাহলে তারা মহাতের মধ্যে মাত্রা দুই প্রকার তা বলেছে একটা হচ্ছে তাঁতিলি জুজি আরেকটা হচ্ছে তাঁতিলি কুল্লি একটা পরিপূর্ণ রূপে অস্বীকার করা জাহামিয়ারা আরেকটা হচ্ছে আংশিক রূপে অস্বীকার করা মহাতাজা এবং কারা আশারি এবং মাতুরিদীরা বলেছি যে এটা কুফুরি কাজ এটা আমরা আপনাদেরকে বলেছি আল্লাহ তালার কৈফিয়ত চাওয়া অর্থ কি না কাইফিয়ত হচ্ছে ধরন কৈফিয়ত চাওয়া না কাইফিয়ত আর কৈফিয়ত একবারে ফেলেছেন কাইফিয়ত হচ্ছে ধরন কাইফিয়ত কি ভাব কেমন আল্লাহ কেমন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ কেমন আল্লাহর সিফত কেমন আল্লাহ হাতটা কেমন আল্লাহর পা বলেছেন আল্লাহর বুলি আল্লাহর পাটা কেমন এটা হচ্ছে কাইফিয়ত এই কাইফিয়ত এ সম্পর্কে প্রশ্ন করা এটা বেদা আত প্রশ্ন করাটা কি বেদা জানে না এটা বড়শীল এবং তবা না করে মারা যায় বা বড়শীল জানে কিন্তু বড়শীল মানে না তখন তাদের সম্পর্কে যেমন শাহজালাল রহমতুল্লাহ মাজার যা হয় তাদের সম্পর্কে কিন্তু তাদের তো জানার সুযোগ আছে তাদের সম্পর্কে কি বলা হচ্ছে তারা নাকি কিনা প্রশ্নকর্তা রহমতুল্লাহ আলাই তিনি প্রশ্ন করতে গিয়ে অনেক লেজ অনেক গুব মানে আগা বাছা সব একসাথ দিয়েছেন কষ্ট মানে সুনির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয় বুঝতে পারছে কিনা শিরকে একবার যদি হয় যদি কোনো ব্যক্তি বলা যায় আমি জানি না তাহলে ও সেই বৈশ্যে আর এই অবস্থায় তার মৃত্যু হলে এমন আল্লাহ হবুল আলম তাকে ক্ষমা করবেন না কারণ এটি হচ্ছে যা না জানার ব্যাপারে কোনো ধরনের এক্সকিউজ নেই কোনো সুযোগ নেই জানি না একথা বলার সুযোগ নেই কারণ এই আসমা উসিফাতে যে কথাগুলো আজকে আমরা আলোচনা করলাম এগুলো সূক্ষ্ম কথা এগুলো যদি এখানে উপস্থিত সবাই বলে যায় আমরা জানি না কেমন দিন তো আল্লাহ আল্লাহর কাছে বলে যে এইগুলো আমরা আসলে আল্লাহ বুঝতে পারি নাই এতে করে অসুবিধা নেই কারণ এগুলো সূক্ষ্ম বিষয় এগুলো এমন জ্ঞান যে জ্ঞানগুলো মানে তা সাথে সম্পৃক্ত হলেও কিন্তু কঠিন সূক্ষ্ম জ্ঞান সবাই জানা কঠিন সবাই জানতে পারবো না কিন্তু শির্কে আকবরে যে বিষয়গুলো রয়েছে এগুলো জানা সবার জন্য অপরিহার্ত এগুলো যে ব্যক্তি জানতে পারলো না সে আল্লাহকেই চিরে নেয় তার মারেফাত উল্লাহী হাসিল হয় নাই আল্লাহর মানিফাত হাসিল হয় নাই মারিফাতুল্লাহি মারেফাত আব্দি রবাহু প্রথম মারেফতাই হাসিল হয়নি বান্দা তারপরে হক হচ্ছে আল্লাহ হব আল্লাহ আপনি গিয়ে কবরে দিয়ে আসলেন আর আপনি বলতেছেন আমি শিল্প সম্পর্কে জানি না এই সুযোগ মূলত নেই এই সুযোগ না এই অজুহাত এখানে চলবে না এই সুযোগটুকু ইসলামের মধ্যে নেই এরপরে আর এখানে অনেকগুলো প্রশ্ন আল্লাহ নিরাকার এমন লোক সম্পর্কে সর্বোচ্চ আল্লাহ তারা কে অস্বীকার করা তার জাতকে কেউ অস্বীকার করলো কিন্তু সে ব্যক্তি নিরাকার বলতে কি বুঝায় সেখানে বিষয় আছে নিরাকার বলতে সে কি আল্লাহ আল্লাহ রাবুল আলমিনকে একেবারে কিছুই না সেটা না নিরাকার বলতে বুঝাচ্ছেন যে আল্লাহ রবুল আলমিনের মানুষ যে আকার দিয়ে থাকে মানুষের যে নির্দিষ্ট চিন্তার আকার রয়েছে সেই আকার অনুযায়ী আকার নেই তাহলে কিন্তু এ কথা শুদ্ধ অশুদ্ধও নয় বুঝে আসছে কিনা যে আকার এটা বুঝায় যে মানুষের যে আকার রয়েছে মানুষ যে আকার কল্পনা করে থাকে এই কল্পিত আকার আল্লাহ তালা নেই যদি এটা বুঝিয়ে থাকেন তাহলে এটা শুদ্ধ এ কথা তাহলে সেখানে কিন্তু অনেক প্রশ্ন আছে বুঝে আসছে কিনা এই জন্য সাকুল ইসলাম এবং থমিয়া রহমতুল্লাহ ফতোয়ার মধ্যে এবং ফতোয়া হামিয়ার মধ্যে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন বলেছেন যে এমন কোন শব্দ যদি কেউ ব্যবহার করে যেই শব্দের ব্যাপারে মানে হক এবং বাতিল দুইটারই হাতেমাল সম্ভাবনা রয়েছে এই অর্থ করার সম্ভাবনা রয়েছে ওই অর্থ করার সম্ভাবনা রয়েছে তাহলে অবশ্যই তাকে স্তেপসার করতে হবে তাকে কাফির বানানোর আগে তাকে জিজ্ঞেস করতে হবে আসলে এটা কি যদি এটা তারা বুঝায় যে সব জিনিসের মধ্যেই আল্লাহ তারা আছেন তাহলে এটা সর্বেশ্বরী কুপুরি থেকে আর যদি আল্লাহ রে আকার আকৃতি আমরা মনে করে থাকি সেই দিক থেকে আল্লাহ তারা কোনো আকার নেই তাহলে ঠিক কথা বলেছে তাহলে সত্য কথা বলেছে তাহলে এই কথা মানে গহিত নয় তাহলে তাকে বলতে হবে যে হ্যাঁ তাহলে আল্লাহ রবুল্লা আলমের জাত সাব্যস্ত করতে চাও কিনা তার জাতের কি আকার রয়েছে যে আকারের কথা তিনি বলেছেন যে না বলে যে আমি তার জাতি কোন আকার তিনি তার জাতি কিচ্ছু না তাহলে বোঝা গেলে যে তিনি আল্লাহ তালার অস্তিত্বকে অস্বীকার করেছেন বুঝা আসছে কিনা তার বক্তব্য তাকে ইস্তেফা করতে হবে তাকে জিজ্ঞেস করতে হবে সেফাত আংশিক অস্বীকার কি বড় না ছোট কুকুর হ্যাঁ এটা কুকুরী বড় ধরনের কুকুরী সেফতকে আংশিক অস্বীকার করা এটাও বড় ধরনের মানে সাব্যস্ত করেছে যেমন মোহতাজারা আল্লাহ রবুল আলমিন সমস্ত নামকে সাব্যস্ত করেছে সমস্ত সিফাতকর স্বীকার করেছে বুঝে আসছে যেমন আশায় আল্লাহ রাবুল আলমিনে ষাটটা সেফত স্বীকার করেছে আর বাকি সমস্ত সিফাতকে অস্বীকার করেছে বুঝে আসছে কিনা তারপরে মাতুরি দিয়ে আল্লাহ রাবুল্লাহ কে সাব্যস্ত করেছে সমস্ত সেফাতের ব্যাপারে যত তা রয়েছে যত তাহারিফ রয়েছে যত তামসিল রয়েছে তসবি রয়েছে এই কালাজ মানে এই বক্তব্য গুলোর সবকিছু মূলত আল্লাহ রবীদান করছি আল্লাহর হয়ে যাবা করলাম সেফাতের যত বক্তব্য এসেছে এসেছে এবং সেফাতের ক্ষেত্রে যত বিভ্রান্তি হয়েছে সব কিছু আল্লাহ রব্বুল আলমীর ওয়াহাদান ইউনিকনেস কে সাব্যস্ত করার জন্যই এসেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাদ সম্পাদনের পর সালাতের মাধ্যমে তাকবীর তাহারিমা থেকে বের হওয়ার পর আল্লাহ আকবার বলার মাধ্যমে জিকির আজকার শুরু করা কি বেদাত বলে বিবেচিত হবে প্রশ্ন এর মাধ্যমে আকবার আকবর মানে প্রশ্নকে এটাই করতে চেয়েছেন যিনি প্রশ্ন করতে চেয়েছেন তিনি কি আসলে এটাই করতে চেয়েছেন এটা বেদাত হবার কারণ কি আসলে ব্যাপার হচ্ছে কি সব মুজেদের যুগে তো আমরা পরে গিয়েছি বুঝতে পারছি কিনা আমরা এখন যে যুগের মধ্যে আছি মানে আগে বলেছে না মানে করি বের করা হতো বুঝতে পারছে মানে মানে মিনাল উম্মি মানে ইস্তেহাদ করবে না ইস্তেহাদের এই দায়িত্ব পালন করবে যাতে উম্মাদ সুন্দরভাবে আমল করতে পারে কিন্তু আমরা এখন বলে গেছি না মিনাল উম্ম নয় ক্ষুন্ড উম্মাতির মুজতা উম্মাতের এখন সবার মুস্তাহেদ মুফতি আজম পর্যন্ত পাওয়া যায় মুফতি মিল্লা এখানে রয়েছে এই জন্য প্রত্যেক যেহেতু বুঝতে হয় এখন এবং প্রত্যেক যেহেতু বুঝতে হয় যে কেউ ইস্তিহাত করে তিনি ফতুয়া দিতে পারেন এবং যার যেমন খাহেস অনুযায়ী মানে ইস্তেহাত করে ফুতুয়া দিয়েছেন ফতুয়া দিয়ে হ্যাঁ সুতরাং এটা হয়েছে বরং আল্লাহ সনারী এবং সৌকানি রহমতুল বলেছেন যেহেতু যদি ওই হাদিসের ব্যাখ্যাও রয়েছে এই হাদিসের ব্যাপারে ওলামাই কালামের ব্যাখ্যা হ্যাঁ ওলামা এ কালামের ব্যাখ্যাও রয়েছে তবে মানে এক্ষেত্রে ঠিক একদল কথা বলা মানে আল্লাহ উকবার বলতেই হবে না বললে তিনি বেদাত করবেন আবার যে আল্লাহ আকবর বললে করবেন দুইটা কথাই এক্সট্রিম দুইটা কথাই কোন দলিল নেই বুঝে যাচ্ছে কিনা বরং দলিল হচ্ছে যেটা সেটা হল আল্লাহ আকবর বলতেও পারেন যেহেতু আদিষ দ্বারা সাব্যস্ত হয়েছে সুনার বাহিরে নয় বেদাত হবে না আর রসুল্লাহ সাল্লাহামের সলাতের আজকার গুলো যেখানে সাব্যস্ত হয়েছে সেখানে মূলত আল্লাহ আকবর শব্দ সাব্যস্ত হয়নি আর সলাাতের আজকার গুলো এক আদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটাও প্রমাণিত নয় বিভিন্ন ধরনের আমল ছিল তাই এটাকে বেদ বলাটা এটা মানে তার পক্ষ থেকে নিজস্ব ইশতেহাদ আর কি মুশতাহেদ রহমতুল্লাহ হয়েছেন এই হিসেবে আর কি আল্লাহাক শয়তান থেকে কি সৃষ্টি করেছেন সেটা বুঝতে পারিনি আমি বলিনি এটা হাদিস বলেছি উৎসান থেকে সৃষ্টি করা হয়েছে এবং এর বিস্তারিত বিশ্লেষণ এই দার্শের মধ্যে আমার খেয়াল আমি বলছি না আপনাদেরকে আমি ভুল না আমি এই জন্য সেদিকে যাইনি এই দার্সের মধ্যেই দুইবার আলোচনা করেছি এর অর্থ কিের ব্যাখ্যা কি এখানে আলোচনা করেছি আমার খেলা আছে আপনার আলোচনাগুলো গুলো রেকর্ড দেখে যে মানে শয়তান যে থেকে যে উটকে সৃষ্টি করা হয়েছে এর অর্থ কি সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি এই দার্সের মধ্যেই আলোচনা করেছি এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে জি হাজা মোহাম্মদ সোহানী কাদাস কত বিলে